আজকের অনুষ্ঠান শুরুর আগে আমি প্রথমে উপস্থিত বক্তাদের শ্রদ্ধা জানাচ্ছি উপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক আজকের এই সন্ধ্যায় আমি ডক্টর মোহাম্মদ নায়েক এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করছি ডিসকভার ইসলাম এডুকেশনাল ট্রাস্ট এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি বেঙ্গালোরে এই প্যালেস গ্রাউন্ডে উপস্থিত সকল শ্রোতাকে আরো অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পৃথিবীর বিভিন্ন স্থানে টেলিভিশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন ঈশ্বর অনেকের কাছেই একটি প্রহেলিকা একটি রহস্য ঈশ্বর অনেকের কাছেই বোধের অতীত একটি ধারণা মাত্র আজকের এই আলোচনার মাধ্যমে আমরা ঈশ্বরকে বোঝার চেষ্টা করব আর ইন্ডিয়ান মানুষের পাশাপাশি পৃথিবীর সব মানুষেরই এই ধারণা পরিষ্কার থাকা উচিত আজ আমাদের সাথে আছেন দুজন বিখ্যাত বক্তা যারা ধর্মের উপর বক্তৃতা দিয়ে থাকেন পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে তাদের লক্ষ লক্ষ ভক্ত শ্রোতা শ্রী শ্রী রবিশঙ্করজী এবং ডক্টর জাকিম নায়ক তারা দুজনেই আজ আমাদের জানাবেন আর বোঝাবেন ঈশ্বরের ধারণা হিন্দু ধর্ম আর ইসলামে ঈশ্বরের সংজ্ঞা পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে ঈশ্বর বলতে কি বুঝি আমরা প্রথমে ঠিক করা হয়েছিল যে বক্তারা দুজনেই পঞ্চাশ মিনিট করে তাদের বক্তৃতা দেবেন তবে আজ বিকেলে আমরা শ্রী শ্রী রবি শঙ্করজির অনুরোধে অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন এনেছি আর তাই শ্রী শ্রী রবিশঙ্করজীর বদলে প্রথমে আসছেন ড জাকির নায়েক প্রথম পঞ্চাশ মিনিট বলার জন্য আর তার পরপরই শ্রী শ্রী রবিশঙ্করজী বক্তৃতা দেবেন ষাট মিনিট আর তারপর ড জাকির নায়ক আবার আসবেন আর তিনি দশ মিনিট ধরে শ্রী শ্রী রবিশঙ্করজির বিভিন্ন কথার উত্তর দেবেন বক্তৃতা শেষ হবার পর শুরু হবে আর উপভোগ্য অংশ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব যেখানে সাংবাদিক এবং শ্রোতারা আজকের বিষয়বস্তুর ওপর বিভিন্ন রকম প্রশ্ন করবেন আর আমাদের বক্তারা তার সেই সব প্রশ্নের উত্তর দেবেন আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি মিস্টার বিনোদ মিলনকে আমার ডান পাশে এবং ড সোয়েব সৈয়াদকে জাকিরের পাশে আমাদের বক্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে তাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য প্রিস টিভি এভাবেই নিজেকে মানবজাতির সমস্যা সমাধানে নিয়োজিত রেখেছে এটি ২৪ ঘন্টার আধ্যাত্মিক বিনোদনমূলক আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল পিস টিভি বিনামূল্যে ইংলিশ ও উর্দুতে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে সর্বাধুনিক মিডিয়া প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতা গবেষণা প্রোগ্রাম সফটওয়্যার এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো মানবজাতির সামনে সত্য ন্যায় বিচার সততা সামঞ্জস্যর জ্ঞানের কথা পিস টিভি প্রচার করছে আমি পিস টিভির কর্মকর্তাদের প্রশ্ন করেছিলাম যে কেন তারা শান্তির পেছনে ছুটছে তারা উত্তরে বলেছিল বিশ্বের এই শান্তিকে অনেক অত্যাচারী শাসকই বিভিন্ন সময়ে চরম অবহেলা করেছে মানুষের জীবনে আসলেই কোনো শান্তি নেই বিনোদন ব্যবস্থার বিভিন্ন মাধ্যম যে শান্তির কথা বলে সেটা দিতে পারে না আর নিষ্ঠুর বাস্তবতা মানুষকে করেছে আরো ভিত কামুক হিংস্র আর লোভী ঈশ্বরের বিশ্বাস থেকে পালিয়ে বেড়ানো মানুষের নৈতিকতা আর মূল্যবোধে এনেছে অবক্ষয় জ্ঞান ও বিচক্ষণতার সাথে ঈশ্বর ধর্ম বা জীবন দর্শনের আলোচনা জনপ্রিয় কোনো চ্যানেলেই প্রচার করা হয় না এদিকে দিগ্রান্ত গোড়া গুটি কয়েক মানুষের ধ্বংসাত্মক কাজকে মিডিয়ায় তুলে ধরা হচ্ছে আর এজন্যে তারা এই টিভি চ্যানেলটি চালু করেছেন এখন আমি অনুরোধ করব ড সোয়েব সৈয়াদকে শ্রোতাদের সাথে ড জাকির নায়ককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবার কথা আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ড জাকির আব্দুল করিম নায়কের সাথে প্রেসিডেন্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই তিনি একজন ডক্টর এবং তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তিনি সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে উদ্ধৃতি দিয়ে থাকেন গত ১০ বছরে দুই সাল পর্যন্ত তিনি পুরো পৃথিবী জুড়ে সব মিলিয়ে এক হাজারে বেশি বক্তৃতা দিয়েছেন তার বিভিন্ন আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হয় একশো পঞ্চাশটিরও বেশি দেশে তার সাক্ষাৎকার প্রচারিত হয় টিভি রেডিও আর প্রেসে এগুলো ছাড়াও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের ওপর বেশ কিছু বই লিখেছেন ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে আসছেন ডাকির নায় আলহামদুলিল্লা রসুল আলীন অম্মাদ রাজিম বিসমিল্লা রহমান রহিম কুল ইহিল কিতাব تعالو الى كلمه ثواه ام بيننا بينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من الا فنتولوا فقلوا نحن مسلمون رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي amostrudyo sri sri rabishankar amar guru janera ebong ইসলামী নিয়মে আসসালামাইকুম ওয়া রহমতুল্লাহ আপনাদের সবার উপর সর্বশক্তিমান আল্লাহর শান্তি দয়া আর অনুগ্রহ বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হল এই অনুষ্ঠানের বিষয় হল ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণাকে ব্যাখ্যা করা আমি আমার কথার শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম পবিত্র কোরআনে সুরা আল ইমরানের চৌষট্টি নামের আয়াতের উল্লেখ আছে যে কিতাবের অনুসারী গণন সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না কোন কিছুকে কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না যদি তারা অমান্য করে তোমরা সাক্ষী থাকো বিয়ানা মুসলিম আমরা মুসলমানরা আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্র কোরআনের এই আয়াত যদিও বলছে আহলে কিতাবের কথা বিভিন্ন আমরা আল্লাহ ছাড়া তাহারও ইবাদত করি না কোনো কিছুতে তাহার শরিক করি না এটা কোনোভাবেই ঠিক হবে না যদি আপনি কোন ধর্মকে অথবা অন্য কোন ধর্মের ঈশ্বরকে বুঝতে চান সেই ধর্মের অনুসারীদের দেখে কারণ প্রায় দেখা যায় যে সেই ধর্মের অনুসারীরা তারাই হয়তো তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না অথবা তাদের ঈশ্বর সম্পর্কেও জানে না এটাও ঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের রীতিনীতি আচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন কারণ অনেক রীতিনীতি আচার অনুষ্ঠানেই সেই ধর্মের অংশ নাও হতে পারে আর তাই আপনি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে জানতে চান তাহলে দেখুন সেই ধর্মের পবিত্র গ্রন্থগুলিতে ধর্ম সম্পর্কে অথবা সেই ধর্মের ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে ধর্মগ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আসুন বোঝার চেষ্টা করি হিন্দুইজম এবং ইসলাম এই দুটি শব্দ দিয়ে কি বোঝায় হিন্দু শব্দটার একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে এবং এই শব্দটা দিয়ে বোঝানো হয়েছে তাদের যারা সিন্ধু নদের ওপারে বাস করে অথবা যে মানুষগুলো সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে বেশিরভাগ ঐতিহাসিকরাই বলেন যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করেছিল আরবরা কেউ কেউ বলেন যে শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়ায় এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্সের ছয় নম্বর ভলিউম এর নম্বর রেফারেন্স অনুযায়ী মুসলমানরা ইন্ডিয়ায় আসার আগে হিন্দু শব্দটা ইন্ডিয়ার কোন সাহিত্যে কখনোই ব্যবহার করা হয়নি আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বই দ্য ডিস্কভারি অব ইন্ডিয়াতে লিখেছেন চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় যে এই হিন্দু শব্দটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল অষ্টম শতাব্দীতে তান্ত্রিকদের বোঝানোর জন্য আর এই শব্দটা দিয়ে বোঝানো হতো একদল মানুষকে কোনো ধর্মকে বোঝানো হতো না ধর্মের সাথে এই শব্দটা অনেক পরে হয়েছে সে কথাই বলেছেন পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দুইজম শব্দটা এসেছে হিন্দু শব্দ থেকে আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল ইংরেজ লেখকরা সেই ১৯ শতকে তারা ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছিল নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বিশ নম্বর ভলিউমের পাঁচশো একাশি নম্বর রেফারেন্স অনুযায়ী হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা আর সেটা ১৮৩০ সালে ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য যারা খ্রিস্টান হয়েছে তারা বাদে আর ঠিক এই কারণেই বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে হিন্দুইজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম চিরস্থায়ী ধর্ম অথবা বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম স্বামী বিবেকানন্দের মতে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী অর্থাৎ বেদের অনুসারী আসুন এবার বোঝার চেষ্টা করি ইসলাম শব্দটা দিয়ে কি বোঝায় ইসলাম শব্দটার উৎপত্তি হয়েছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা আবার এসেছে আরবি শব্দ সিন্ধ থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর ইসলাম শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় এবং সহি হাদিসেও যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে সেই হল সত্যিকার মুসলিম আর এই মুসলিম শব্দটাও কোরআনের বিভিন্ন জায়গায় আছে আছে। যেমন উল্লেখ আছে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে এবং সুরা ফাসিলাতের ৩৩ নম্বর আয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্মটা পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন এই ধর্মের প্রবর্তন সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন করেননি বরক তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী যাকে আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আসুন দেখার চেষ্টা করি এই দুটি মহান ধর্মের পবিত্র গ্রন্থগুলি কি কি হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি শ্রুতি শব্দ সংস্কৃতি যার অর্থ যেটা উপলব্ধি করা হয়েছে যেটা বুঝে নেওয়া হয়েছে যেটা প্রকাশ করা হয়েছে আর শ্রুতি এই শ্রুতিগুলোকে বলা হয় ঈশ্বরের বাণী আর এগুলো স্মৃতির চেয়ে বেশি পবিত্র শ্রুতিকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে বেদ এবং উপনিষদ বেদ এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভীত থেকে যার অর্থ সর্বশ্রেষ্ঠ জ্ঞান যার আরও একটা অর্থ হচ্ছে পবিত্র জ্ঞান বেদ আবারও চার ভাগে বিভক্ত এটা হলো ঋগ্বেদ এটা হল যজুবেদ এই হল সামবেদ এবং এই হল অথর্ব সব মিলিয়ে চারটি বেদ তবে বেদগুলি কত পুরনো সেটা নিয়ে পণ্ডিতদের ভেতর মতভেদ আছে স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেন যে বেদগুলি আসলে ১৩১ কোটি বছর আগে লেখা হয়েছে তবে বেশিরভাগ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদগুলি আনুমানিকভাবে চার হাজার বছরের পুরনো বেদগুলো কিভাবে পৃথিবীতে এসেছে সেটা নিয়েও মতভেদ আছে কোন ঋষির উপর প্রথম এই বেদগুলি অবতীর্ণ হয়েছিল সেটা নিয়েও পণ্ডিতদের ভেতর মতভেদ রয়েছে যদিও পন্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে যে বেদ কবে এসেছে কোন অংশ প্রথমে এসেছে কে প্রথম পেয়েছেন সব মতভেদগুলি থাকা সত্ত্বেও বেদগুলিকে বলা হয়ে থাকে হিন্দু ধর্মের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচাইতে পবিত্র হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে সব পবিত্র যদি অন্য কোন হিন্দু ধর্মগ্রন্থের কথা বেদের সাথে না মেলে সেক্ষেত্রে বেদকেই মানা হবে এর পরের ধর্মগ্রন্থটি হল উপনিষদ एट हलोनिषदनिषद शब्द संस्कृत अर्थात नीचे सद अर्थ बसा अर्थात नीचे बसा जो छात्रा गुरु कार्जन कर चेष्टा कर उपनिषद उपनिषद को आला ज्ञान जाता दूर कर पृथ्वी दुशरों बस उपनिषद आिंदू धर्म संख्या बला है एकश आशी আর হিন্দু ধর্মের পণ্ডিতরা কিছু উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ রাধা কৃষ্ণন বেছে নিয়েছেন আঠারোটি উপনিষদ আর এই বই লিখেছেন প্রিন্সিপাল উপনিষদ এর পরবর্তী স্তরের হিন্দু ধর্মগ্রন্থ হল স্মৃতি স্মৃতি শব্দটার অর্থ মনে করা এর অর্থ স্মরণ শক্তি স্মৃতিগুলি শ্রুতির চাইতে কম পবিত্র এগুলো সর্বশক্তমান স্রষ্টার বাণী নয় এগুলো লিখেছেন বিভিন্ন মনি ঋষিরা আর বিভিন্ন মানুষ এখানে আছে বিশ্বজগত সৃষ্টির রহস্য কিভাবে মানুষ জীবন ধারণ করবে ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে সমষ্টিগত ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এটাকে আরো বলা হয়ে থাকে ধর্মশাস্ত্র শ্রুতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন রয়েছে পুরানা পুরানা অর্থ প্রাচীন মহর্ষি ব্যাসদেব তিনি পুরানা লিখেছেন সর্বমোট আঠারোটি খণ্ডে এটি হল একটি পুরানা যার নাম ভবিষ্য পুরাণা এরপর আরও আছে ইতিহাস মহাকাব্য মোট দুটো মহাকাব্য রামায়ণ আর মহাভারত রামায়ণে বলা হয়েছে বেশিরভাগ ইন্ডিয়ানি জানেন শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী আর মহাভারতে আছে আরেকটি কাহিনী রাজত্ব নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ এখানে আরো বলা হয়েছে শ্রীকৃষ্ণের কাহিনী এই হলো দুটি মহাকাব্য এরপর রয়েছে ভগবদ্ধ গীতা ভগবদ্গীতা মহাভারতেরই একটি অংশ ভারতের মোট আঠারোটি পর্ব নিয়ে বিশ্ব পর্ব থেকে ২৫ নম্বর অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত ভগবদ গীতা হল অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের সময় কৃষ্ণের উপদেশ ভগবৎগীতা হল সবচেয়ে জনপ্রিয় আর হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি পড়া হবে এছাড়াও রয়েছে মনুশ্রুতি এবং আরও অনেক এগুলি হলো খুব অল্প কথা হিন্দু ধর্মের যাবতীয় পবিত্র গ্রন্থগুলি কিন্তু সবচেয়ে পবিত্র সবচেয়ে খাঁটি যাবতীয় গ্রন্থগুলি হল বেদ যদি কোনো কিছু বেদের বিরুদ্ধে যায় আমরা বেদকেই মানব আসুন এবার আমরা ইসলামের ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করি এখানে সবচেয়ে পবিত্র ইসলামের ধর্মগ্রন্থগুলির মধ্যে সেটা হল পবিত্র কোরআন পবিত্র কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব আল্লাহর সর্বশক্তিমান স্রষ্টার যা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর পবিত্র কোরণের সুর রাহাদের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমার পূর্বে আমি অনেক রাসুল প্রেরণ করিয়াছি পৃথিবীতে সর্বশক্তিমান আল্লাহর বেশ কিছু আসমানি কিতাব নাজিল হয়েছে কোরআনে চারটি কিতাবের নাম উল্লেখ আছে তওরাত জবর ইঞ্জিল ও কোরআন এছাড়াও আরও কিতাব রয়েছে যেমন সুফে ইব্রাহিম তবে যেসব ধর্মগ্রন্থগুলি এসেছে সর্বশক্তিমান আল্লাহ যেসব কিতাব নাজিল করেছেন সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কোরআনের আগে সেই কিতাবগুলি আসলে ছিল গুটি কয়েক মানুষের জন্য আর সেই কিতাবগুলি নির্দেশ মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য তবে যেহেতু পবিত্র কোরআন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয় শুধু আরবদের জন্য নয় এই কিতাব সমগ্র মানব জন্য আল্লাহ পবিত্র কোরণেসূরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে বলেছেন যে আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি মোহাম্মদ উপর যাতে তুমি মানবজাতিকে বাহির করিয়া আনতে পারো অন্ধকার হইতে আলোকে শুধুমাত্র মুসলমান বা আরবরা নয় বা সমগ্র মানব জাতি পবিত্র কোরআনের সমগ্র মানব জাতির জন্য একথা বারবার বলা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায় যেমন পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়াতে সুরা বাকার একশো নম্বর আয়াতে এবং সুরা আর জুমার একচল্লিশ নম্বর আয়াতে যে কোরআন নাজিল হইয়াছে সমগ্র মানব জন্য ইসলামের পরবর্তী ধর্মগ্রন্থ হল সহি হাদিস আমাদের মহানবী মোহাম্ম ইসলাম যেসব কথা বলেছেন এবং যেসব কাজ করতেন অনেক হাদিস আছে তার মধ্যে একটি সহি আল বুখারি এছাড়াও রয়েছে সহি মুসলিম এই হাদিস আমাদের নবীজির কথা এবং কাজ হল পবিত্র কোরণের ধারাবিবরণী কোরনের সাহায্যকারী গ্রন্থ হাদিস কখনই কোরণের বিপক্ষে যাবে না এই হল সংক্ষেপে এই ধর্ম দুটির পবিত্র গ্রন্থগুলি এবার আমরা শুরু করব মূল আলোচনা পবিত্র গ্রন্থগুলির আলোকে হিন্দু ধর্ম এবং ইসলামে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা ডাক্তার জাকির নাইক কি বলেন অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কি বলেন অথবা অন্য মানুষেরা কি বলেন সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের দেখতে হবে পবিত্র ধর্মগ্রন্থগুলি কি বলছে এই দুই মহান ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে যদি আমি কিছু একটা বলি অথবা শ্রী শ্রী রবিশঙ্কর কিছু বলেন অথবা অন্য কেউ কিছু বলেন যদি তা ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব যদি কোনো উদাহরণ দেই আর ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আমরা মেনে নেব যদি আমি কিছু বলি যেটা ধর্মগ্রন্থের সাথে মেলে না যদি কোনো উদাহরণ দেই ধর্মগ্রন্থের সাথে মেলে না আমরা সেটা বাদ দিয়ে দেব প্রথমেই আমরা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে সেই ধর্মের ঈশ্বরকে নিয়ে আলোচনা করব যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন যে সে কতজন দেবতাকে বিশ্বাস করে क्यों बोलते तीन जन क्यों बोल जन क्यों बोलते हजार जन आयोल तेतरिश कोटी तीन सौ त्रि मिलियन क्यों जी को ज्ञानी हिंदू के जिज्ञेस करें जो हिन्दू धर्म सम्पर्क भारत धारणा हिन्दूधर्म अनुजय उचित एक ईश्वर के तब साधारण हिन्दू जे धर्म मत विश्वास कर पैंथियजम सबकि সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে গাছ হল স্রষ্টা সূর্য হল স্রষ্টা চাঁদর স্রষ্টা মানুষ জাতীয় স্রষ্টা এমনকি সাপও স্রষ্টা আর আমরা মুসলমানরা বলি সবকিছু হল স্রষ্টার পরে একটি র আছে সব কিছুর মালিক স্রষ্টা গাছের মালিক স্রষ্টা সূর্যের মালিক স্রষ্টা চাঁদের মালিক স্রষ্টা মানব জাতির মালিক স্রষ্টা সাপের মালিকও স্রষ্টা তাহলে প্রধান পার্থক্যটা হল একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু আর মুসলমানরা বলবে সবকিছু শব্দটার পরে একটা রান পার্থক্যটা হলো রি আমরা যদি এই রক্য দূর করতে পারি হিন্দু আর মুসলমানের মধ্যে আমরা এক হয়ে যাব আমরা সেটা কিভাবে করব কোরআনই বলছে সেই কথা এসো যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আমরা অন্য কারো ইবাদ করি না আল্লা ব্যতীত এবার আসুন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলির সেই ধর্মের সর্বশক্তিমান মানে ঈশ্বর সম্পর্কে কি বলে ছান্দি উপনিষদে উল্লেখ করা আছে ছয় নম্বর অধ্যায়ে দুই নম্বর পরিচ্ছেদের এক নম্বর অনুচ্ছেদ স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এটা সংস্কৃত ভাষায় আছে আমি জানি যে এখানে বেদের উপর একজন পণ্ডিত ব্যক্তি উপস্থিত আছেন শ্রী শ্রী রবিশঙ্কর আমি এখানে একজন ছাত্র তাই যদি আমার সংস্কৃতি উচ্চারণ খুব একটা শুদ্ধ না হয় তার জন্য আমি ক্ষমা চাচ্ছি উনি বেদের উপর একজন পন্ডিত আর আমি ইসলাম অন্যান্য ধর্মের একজন ছাত্র পাশাপাশি হিন্দু ধর্মগ্রন্থ ও বেদেরও একজন ছাত্র আমি শ্বেতা উপনিষদে উল্লেখ আছে ৬ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে জানিতা নাচা দীপা যার অর্থ তার সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই তার কোন প্রভু নেই সর্বশক্তমান ঈশ্বরের কোন বাবা নেই তার কোন মা নেই তার চেয়ে বড় কেউ নেই শ্বেতা ওপর নির উল্লেখ আছে চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে নাচাসী প্রতিমা আস্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন প্রতিমূর্তি নেই কোন প্রতিকৃতি নেই কোন রূপক নেই কোনো ফটোগ্রাফ নেই তার কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই অনুচ্ছে সর্বশক্তি মানে ঈশ্বরকে কেউ দেখতে পায় না আর এছাড়াও রয়েছে ভগবত গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে তাহলে এটার অর্থ দাঁড়ায় যেসব মানুষের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই মূর্তি পূজা করে আর এই উদ্ধৃতিটা শ্রী শ্রী রবি দিয়েছেন তার বই হিদনুজাম ইসলাম দ্য কমন্থে অধ্যায়ের নাম নট ওয়ারশিপিং আইডল গডস তিন নম্বর পৃষ্ঠায় তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে রেফারেন্স দেননি রেফারেন্সটা হল ভগবদ্গীতা সাত নম্বর অধ্যায়ে বিশ নম্বর অনুচ্ছেদ এছাড়াও ভগবদ গীতা দশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে আছে যে লোকে জানে আমি কখনো জন্মাইনি কখনো উদ্ভূত হয়নি এই বিশ্ব জগতের সর্বময় প্রভু যদে উল্লেখ করা আছে অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের কোন মূর্তি নেই প্রতিমা শব্দটার অর্থ প্রতিমূর্তি উপমা রূপক হট ভাস্কর্য মূর্তি যজুবেদে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তমান ঈশ্বর নিরাকারও পবিত্র যজুবেদের চল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে আছে আন্ধাত্ম অর্থ অন্ধকার প্রবেশান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্বী অর্থ বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে যেমন আগুন পানি বাতাস এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা সাম্বুতির পূজা করে সাম্বুতি হল মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার ইত্যাদি কোথায় বলা হয়েছে যজুবেদের চল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদ অথর্বর অধ্যায়ের আটান্ন নম্বর সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগবেদ এই ঋগ্বেদের মধ্যে এক নম্বর গ্রন্থের একশো নম্বর পরিচ্ছেদের ছিচল্লিশ নম্বর অনুচ্ছেদে আছে বিপ্রবহা বি সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে ঈশ্বর একজনই তবে জ্ঞানীরা ঈশ্বরকে থাকেন অনেক নামে। আর এক একে তেত্রিশটি আলাদা নামে ঈশ্বরকে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদেই দুই নম্বর গ্রন্থের এক নম্বর অনুচ্ছেদে তার একটি হল ব্রহ্মা ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা যদি আপনি সৃষ্টিকর্তা শব্দটা আরবি করেন সেটা হল খালিক আমাদের মুসলমানদের কোন আপত্তি নেই যদি কেউ বলেন যে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক অথবা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বরের চারটি মাথা আছে প্রত্যেক মাথায় একটি করে মুকুট আছে তাহলে ঈশ্বরের প্রতিমূর্তি বানাচ্ছেন মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব এছাড়া আপনি তাহলে শ্বেতা সেতুর উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে আছে স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই আরও একটি নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরকে ঋগ্দের দুই নম্বর গ্রন্থে এক নম্বর পরিচ্ছন্দ অনুচ্ছেদ সেটা হল বিষ্ণু বিষ্ণু হল সেই ঈশ্বর যিনি রক্ষাকারী যদি এই রক্ষাকারী শব্দটা আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ ঈশ্বরকে বলেন রব অথবা রক্ষাকারী কিন্তু কেউ যদি বলেন সর্বশক্তিমান ঈশ্বরের চারটি হাত আছে আর এভাবে প্রতিমূর্তি বানান তার হাতে একটি পদ্ম আর একটি সাক্ষী সমুদ্রের উপর ঘুরে বেড়ান সাপের পিঠে চড়ে আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যজুবেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে আছে সর্বশক্তমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তার কোন রূপক নেই কোন প্রতিকৃতি নেই কোন ছবি নেই কোনো মূর্তি নেই ভাস্কর্য নেই এছাড়াও ঋগ্বেদে আট নম্বর গ্রন্থে এক নম্বর পরিচ্ছেদের এক নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে শুধুমাত্র তার উপাসনা করো এক ঈশ্বরের তাকেই বন্ধনা করো ঋগ্দের ছয় নম্বর গ্রন্থে পঁয়তাল্লিশ নম্বর পরিচ্ছদে ষোলো নম্বর অনুচ্ছেদে আছে যা এক মুষ্টিহী শুধুমাত্র তার বন্ধনা করো তার উপাসনা করো আর ব্রহ্মসূত্র সেখানে বলা হচ্ছে একম ব্রাহ্মা নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন ভগবান একই হে দূসরা ন ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই আর কখনো ছিলও না हिन्दू धर्मग्रंथगुली पढ़ें से धर्मग्रंथ के हिन्दूर्मे ईश्वर के बुझे बोझार चेषा करधर्म इधर्मे ईश्वर सम्पर्क जदि क्यों बोलते चाय सूरा इखल्स एक थे चार नम्बर आयाद बो तीन अल्लाह एक अद्वित अल्लाह अल्लाह कारो मुखापेक्षी नन লাম তিনি কাহাকেও জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামুফান তাহার সমতুল্য কেউ নাই এই চার লাইনের সংজ্ঞাটি আল্লাহ সুবাহ সর্বশক্তিমান ঈশ্বরের বলা হয়েছে কোরআনে যদি কোনো লোক বলে যে সেই সর্বশক্তিমান ঈশ্বর যদি সে এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলমানরা বিনা দ্বিধাই তাকে ঈশ্বর বলে মেনে নেব প্রথমটা হল কুলহ আল্লাহ বল একজনই দ্বিতীয় কেউ নেই ছন্দ গোপন হিসাবে ছয় নম্বর অধ্যায় দুই নম্বর পরিচ্ছদে এক নম্বর অনুচ্ছেদ আছে দ্বিতীয়টা হল আল্লাহমাদ আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন একই কথা আছে ভগবদ্ গীতা দশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে লোকে জানে আমি কখনো জন্মাইনি কখনো উদ্ভূত হইনি কোন রকম শুরু ছাড়াই এই বিশ্ব জগতের সর্বময় প্রভু তৃতীয়টা হল লামি আলী ওয়ালামিউলাদ তিনি কাহাকেও জন্ম কখনো জন্ম নেননি একই কথা বলা আছে সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা মা তার কোন প্রভু নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোন বাবা নেই তার কোনো মা নেই তার চেয়ে বড় কেউ নেই আর চতুর্থটি হল ওয়ালাম আহাদ তাহার সমতুল্য কেউ নেই শেষ ওনিরে চার নম্বর অধ্যায় উনিশ নম্বর অনুচ্ছেদ অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তি নেই তার কোন রূপক নেই যদি কেউ বলে যে অমুক লোকটি ঈশ্বর যদি সেই লোক কোরআনের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় হিন্দু ধর্মগ্রন্থগুলির সাথে সেই লোককে ঈশ্বর বলে মেনে নিতে আমার কোনো আপত্তি থাকবে না উদাহরণস্বরূপ অনেক লোক আছেন যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানেন একবার এক প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিল যে ভাই জাকির আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি আমি উত্তর বলেছিলাম আমি কখনোই বলি না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়েছি ওই গ্রন্থগুলির কোথাও লেখা নেই যে ভগবান রজনীশী একজন ঈশ্বর আমি বলেছি কিছু হিন্দু মানুষ কিছু হিন্দু লোক বিশ্বাস করে যে ভগবান রজনীশ ঈশ্বর তাকে অনেকে ঈশ্বর বলে মানে আসুন ভগবান রজনীশকে পরীক্ষা করি সুরাই ক্লাস দিয়ে আর হিন্দু ধর্মগ্রন্থগুলি দিও পরীক্ষা করে দেখি প্রথমটা কুল বল তিনি আল্লাহ এক একটু একজনই দ্বিতীয় কেউ নেই ভগবান রজনীশকে অদ্বিতীয় সেই একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর বলে দাবি করে অনেকেই দাবি করে বিশেষ করে আমাদের এই দেশে হাজারটা মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে সেই একমাত্র নয় তবে রজনীশের ভক্তরা কেন বলবে যে না সে অদ্বিতীয় এবার দ্বিতীয় পরীক্ষায় আসে আল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন যদি ভগবান রজনীশীর আত্মজীবনী পড়েন সেখানে আপনি দেখতে পাবেন যে ভগবান রজনীশ অ্যাজমা রোগে ভুগতেন পিঠেও ছিল তার প্রচন্ড ব্যথা ছিল ডায়াবেটিস ম্যালাইটিস চিন্তা করেন সর্বশক্ত মানে ঈশ্বরের পিঠে ব্যথা হয় এজমা হয় ডায়াবেটিস ম্যালাইটিস হয় তৃতীয় পরীক্ষাটি হল লামি আলী তিনি কাউকে জন্ম কখনো জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ জন্ম নিয়েছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিল তিনি আমেরিকায় যান ১৯৮১ সালে ওখানে তিনি অনেক আমেরিকান ভক্ত গড়ে তোলেন আর সেখানে হরিগন স্টেটে তিনি একটা গান তৈরি করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দী করে রাখে আর রজনীশ অভিযোগ করেন যে আমেরিকান সরকার তাকে স্লো করে চিন্তা করেন ঈশ্বরকে করা হয়েছে। এরপর উনিশশো সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বিতাড়িত করে দূর করে দেয় তিনি ইন্ডিয়ায় চলে আসেন পুনা শহরে তার আশ্রমে যেটাকে এখনো বলা হয় অশোক কমিউন ওখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন এগারোই ডিসেম্বর ১৯৩১ সাল থেকে ১৯ জানুয়ারি উনিশশো পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর মোট একুশটা দেশ তাকে কোনোভাবেই ভিসা দিতে রাজি হয়নি চিন্তা করেন সর্বশক্তি মান পৃথিবীতে এলেন পৃথিবীটা ভ্রমণ করতে তার নাকি ভিসা লাগবে সে সময় গ্রীসের আর্থ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়ানো না হয় আগে ওরবাড়ি বাড়ি তারপর ভক্তদের বাড়ি পড়াব আর শেষ পরীক্ষা ওয়ালামি আকুল্লাহ কুফান আহাত এই পরীক্ষা এতই কঠিন তার সমতুল্য কেউ নাই সর্বশক্তিমান ঈশ্বর যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন যদি করেন তিনি ঈশ্বর নন ওয়াল আমি আকুল্লাহ কুফান আমরা জানি যে ভগবান রজনীশ একজন সাধারণ মানুষ তার দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা সাদা দাড়ি যখন আপনি ঈশ্বরকে কোন কিছুর সাথে তুলনা করবেন এই পৃথিবীর এই বিশ্ব বিশ্বজগতের তিনি ঈশ্বর নন ওয়াল আমি আহাত ধরুন কেউ বলল যে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল সের চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা সম্ভবত আর্নল সোয়ারজনেগারের নাম শুনেছেন এই লোক একসময় ছিল মিস্টার ইউনিভার্স ইউনিভার্সের সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ ঈশ্বরকে পৃথিবীর যার সাথে তুলনা করুন না কেন সেটা আর্নাল সিগার হোক দারাসিং হোক বা কিংকং হোক এক হাজার গুণ বা লক্ষ গুণ বেশি হোক যখনই ঈশ্বরকে সাথে তুলনা করবেন তিনি ঈশ্বর নন বল আমি একুল্লাহ কুফন তাহার সমতুল্য কেউ নাই এটা হল এক কথায় সর্বশক্তিমান স্রষ্টার চার লাইনের সংজ্ঞা এটাকে আমি বলি লিটমাস টেস্ট ঈশ্বরকে পরীক্ষার জন্য ঈশ্বরকে বোঝার জন্য পবিত্রকর্ণ একশো দশ নম্বর বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নামে তাহার সবচেয়ে সুন্দর নামগুলি আল্লাহকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন যে কোনো সুন্দর নামে আর এই নামগুলি তিনিই নিজেকে দিয়েছেন আর এই কথাটার উল্লেখ পবিত্র কোরণে চার বার রয়েছে সুরা আল ইসরান একশো নম্বর আয়াতে উল্লেখ আছে আর উল্লেখ আছে সুরা আল আরাফের একশো নম্বর আয়াতে সুরা তাহার আট নম্বর আয়তে উল্লেখ আছে আর সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহন তালার সবচেয়ে সুন্দর নামগুলি আর সব মিলিয়ে নিরানব্বইটি বিশেষণ বা সুন্দর নাম রয়েছে আল্লাহবান ও তাহলে রয়েছে কুরআ হাদিসে যেমন আর রহমান আর রহিম আল করিম পরম করুণাময় পরম দয়ালু সবচেয়ে জ্ঞানী আর সবার উপরে আল্লাহ কেন আমরা মুসলমানরা সর্বশক্তিমাল ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কারণ ইংরেজি গড শব্দটাকে অনেক রূপান্তর করা যায় যেটাকে আরবিতে করা যায় না গডের সাথে এস যোগ করলে হয় গড দেবতার বহু বচন আল্লাহর কোন বহু বচন নেই কোল হো আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডিইএস যোগ করেন সেটা হয়ে যাবে গডেস যার অর্থ মহিলা ঈশ্বর ইসলামে পুরুষ বা মহিলা ঈশ্বর বলে কিছু নেই আল্লাহর কোনো জেন্ডার নেই গডের সাথে ফাদার যোগ করলে হয় গড ফাদার সে আমার গডফার সে আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে গডের সাথে মাদার যোগ করলে হয় গড মাদার আল্লা মাদার বা আল্লাহ কিছু নেই ইসলামে আল্লাহ শুধু একটাই শব্দ তাই আমরা মুসলমানরা ঈশ্বরকে ডাকি আল্লাহ বলে আরবি শব্দ আল্লাহ বলে ইংরেজি শব্দ গড বলি না কারণ গড শব্দটাকে অনেকভাবে রূপান্তর করা যায় তবে যখন একজন মুসলমান কোন অমুসলিমের সাথে কথা বলে সে হয়তো বুঝবে না আল্লাহ শব্দটার অর্থ সেখানে গড শব্দটা ব্যবহার করে যেমনটা আজকে আমি করেছি আমার কোন আপত্তি নেই তবে শুধু এটুকু বলতে চাই ইংরেজি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয় আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে এমনকি হিন্দু ধর্মেও এটা আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থের এক নম্বর পরিচ্ছেদের এগারো নম্বর অনুচ্ছেদে ঈশ্বরের একটা নাম দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ শব্দটা আরও আছে ঋগ্বেদের তিন নম্বর গ্রন্থের তিরিশ নম্বর পরিচ্ছেদের দশ নম্বর অনুচ্ছেদে এছাড়াও আছে রিকবেদের নয় নম্বর গ্রন্থের সাতষট্টি নম্বর পরিচ্ছেদের তিরিশ নম্বর অনুচ্ছেদে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লোপনি শ্রী রবিশঙ্করের লেখা বইতেও এটার উল্লেখ আছে একটা আলাদা উপনিষদ যার নাম আল্লাহ উপনিষদ এই হল সংক্ষেপে ইসলামের ধর্মগ্রন্থের আলোকে ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা এখানে খুবই সংক্ষেপে খুবই অল্প কথায় ধর্মগ্রন্থের আলোকে হিন্দু ধর্ম ও ইসলামের ঈশ্বর সম্পর্কে ধারণা দিলাম তা না হলে আমার এই আলোচনা কয়েক ঘণ্টার হতো আমি প্রথমে ঠিক করেছিলাম পঞ্চাশ মিনিটের সিনোপসিস তখন অনুরোধ করলেন শ্রী শ্রী রবিশঙ্কর আমার আলোচনা ছিল পরে আর উনার ছিল প্রথমে তিনি অনুরোধ করলেন আমি যেন আগে বলি বললাম কোন সমস্যা নেই তবে আপনার পরে দশ মিনিট আমি প্রশ্নের উত্তর দেব তিনি অনুরোধ করলেন আমি যেন বলি আগে কারণ উনি আমার জানতে চান। উনি বললেন যে আমার মতামত জানতে চান তাই আমি শুরু করছি কারণ এখানে মতবিনিময় হচ্ছে আমি আমার মতামতটা জানাচ্ছি যে আমি শ্রী শ্রী রবিশঙ্করের বইগুলো কয়েকটা পড়েছি সে সম্পর্কে উনি অনেক কথায় লিখেছেন সেগুলোর সাথে আমি একমত অনেক কিছুতে আবার একমত না আমি এখন মতামত জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করের মন্তব্যের উপর বিশেষ করে ঈশ্বরের ধারণার উপর ইসলামে এবং হিন্দু ধর্মে মত আলাদা হোক আমার উদ্দেশ্য হলো যে সব হিন্দু আর মুসলমান ভাই বোনেরা যেন তাদের ধর্মের ঈশ্বরকে বুঝতে পারেন কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি আসিনি আর আমি নিশ্চিত শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সম্পূর্ণ একমত না হলেও উনি অসন্তুষ্ট হবেন না এটা আমার দায়িত্ব ইসলাম ও অন্যান্য ধর্মের একজন ছাত্র হিসেবে আমি ইসলাম সম্পর্কে যা জানি বেদ সম্পর্কে যা জানি তাই বলেছি ভিন্ন মত থাকলে আমি সেটাও বলব আর এই জন্যই এই মতবিনিময় সভা তবে প্রধান উদ্দেশ্য হলো বুঝতে পারা আর এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করা যেটা আজকে আমরা করতে পেরেছি একবার ভাবেন ঐতিহাসিক ঘটনা হাজার হাজার মানুষ শ্রী শ্রী রবিশঙ্করের বক্তৃতা আমি প্রথম দেখলাম এখন থেকে এক সপ্তাহ আগে আমি ওনার ভিসিডি দেখলাম বিষয় ছিল আলোচনা একজন আধ্যাত্মিক গুরুর সাথে তিনি দু সালে সাতই মে বক্তৃতা দিয়েছিলেন শান্তামনিকা ক্যালিফোর্নিয়ায় আর আমি প্রথম যে বাক্যটা শুনি শ্রী শ্রী রবিশঙ্করের সেটা হলো আধ্যাত্মিকতার দাবি দুটো জিনিস প্রথম বিশ্বাসযোগ্যতা আপনি কতখানি বিশ্বাসযোগ্য দ্বিতীয়টা প্রচন্ডতা আর বিশ্বাস করেন যখন আমি কথাটা শুনলাম আধ্যাত্মিকতার প্রথম দাবি হল বিশ্বাসযোগ্যতা আমি মুগ্ধ হয়েছিলাম আমি সম্পূর্ণ একমত যে আধ্যাত্মিকতার দাবি বিশ্বাসযোগ্যতা প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বাসযোগ্যতা অবশ্যই প্রয়োজন সত্যবাধিতার প্রয়োজন আছে বিশ্বাসযোগ্যতা ছাড়া কিভাবে একজন মানুষ আধ্যাত্মিক হবেন আমি ওনার এই কথার সাথে সম্পূর্ণ একমত পরে আমি ওনার কয়েকটা বই পেয়েছি আয়োজকদের কাছ থেকে আর ওনার একটা বই পড়েছি হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থেট আর যখন বইটা পড়লাম আমি নিশ্চিত যে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য ছিল প্রধানত এটা হল হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমনফ্রেড এই বইটার উদ্দেশ্য মূলত হিন্দু আর মুসলমানদের একত্রিত করা আমিও বই লিখেছি সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম তাহলে এই বিষয়বস্তুর প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের মধ্যে বেশ সাদৃশ্য আছে তবে কিছু জিনিস এই বইটাতে আমি বেশ কিছু জিনিস পেয়েছি যেগুলো ঠিক বিশ্বাসযোগ্য নয় বিশেষ করে ইসলামের ব্যাপারে আর আমার মতামতটা জানা উচিত এটা আসলে আমাদের আরো কাছাকাছি আসতে সাহায্য করবে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন প্রথম অধ্যায় বিশ্বাসের দাবি ঈশ্বর দুই নম্বর পৃষ্ঠায় হিন্দু ধর্মকে মনে করা হয় বহুদেবতার ধর্ম তবে হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে এক ঈশ্বরে বিশ্বাস করে আমি এ কথার সাথে সম্পূর্ণ একমত আমার লেকচারও এই কথায় বলেছি তিনি এরপর আরো বলেছেন হিন্দু ধর্ম বিশ্বাস করে আধিবদ্ধা অদ্বিতীয় একেশ্বর বাদ যদিও সাতটা রঙে হয় একটা রংধনু এর উৎপত্তি একটা সাদা আলোর রশ্মি থেকে একইভাবে ৩৩ কোটি দেবতা আর দেবীর উৎপত্তি হয়েছে আসলে একটা পরম আত্মা থেকে দেবতাদের দেবতা ঈশ্বর এই তুলনাটা যে সাত রং মিলে হয় রংধনু এর থেকে তেত্রিশ কোটি দেবদেবী আসলে উৎপন্ন হয়েছে একটা পরমাত্মা থেকে এটা আমার মনে হয়েছে অযৌক্তিক কারণ আমি একজন মেডিকেল ডাক্তার তাছাড়া বিজ্ঞানের ছাত্র আমরা জানি যে বিজ্ঞান বলে আলোর মধ্যে সাতটি রং আছে বেনিয়া সহকলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয় সাতটা রঙের সবগুলি ঠিক ঠিক অনুপাতে থাকলে একটি সাদা আলো হবেই প্রত্যেকটা আলাদা রং সাদা আলো নয় আর যদি কোনো একটা রং বাদ পড়ে যায় তাহলে আলোটা পুরোপুরি সাদা হবে না এর সাথে যদি তুলনা করি যে ৩৩ কোটি দেবতা আর দেবী মিলে হয় একটি পরমাত্মা তাহলে বলা হবে যে সর্বশক্তিমান ঈশ্বরের ৩৩ কোটি অংশ আছে যেমন আমাদের মানব শরীরে আছে সব মিলিয়ে এগারোটি অংশ দুটি পা দুটি হাত একটি মাথা একটি ঘাট দুটি কার একটি বুক একটি পাগজস্থলী ইত্যাদি তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে সম্পূর্ণ একটা মানব শরীর নয় সবগুলো অংশ ঠিকমতো মতো জায়গা মতো থাকলে তবে একটা সম্পূর্ণ মানব শরীর হবে যদি একটা অবাধ পড়ে তাহলে সেটা সম্পূর্ণ মানব শরীর হবে না এই উদাহরণটার ব্যাপারে ৩৩ কোটি দেব দেবী সেখানে থেকে একটি পরমাত্মা যদি বলেন ঈশ্বরের ৩৩ কোটি অংশ আছে আমি একমত না আর যদি কোন অংশ বাদ যায় তাহলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তিনি এরপর আরো বলেছেন যে ঈশ্বরের রয়েছে একশো আটটি নাম একজন ঈশ্বরের একশো আটটি নাম আছে বা এক হাজার নাম আছে এখানে আমি তার সাথে একমত বেদ একই কথা বলেছে। আমি আগেও বলেছিলাম ঋগ্বেদের এক নম্বর গ্রন্থে একশো চৌষট্টি নম্বর পরিচ্ছেদের ছেচল্লিশ আনতে সত্য একটাই ঈশ্বরের একজনই জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন তিনি আরো বলেছেন যে ইসলামও একই কথা বলেছে যে ইসলামে ঈশ্বরের নিরানব্বইটি নাম রয়েছে আমি এটার সাথে একমত তবে শুধু নামের ক্ষেত্রে যেমন হিন্দু ধর্মে যে কোনো নামে ডাকা যায় তেমনি ইসলামেও যে কোনো নামে ডাকা যায় যে নামগুলো ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন আর সব মিলিয়ে নিরানব্বইটি নাম পাওয়া যায় সর্বশক্তিমান ঈশ্বরের কোরআন এই নামের ব্যাপারে আমি সম্পূর্ণ একমত ইসলাম এবং হিন্দু ধর্মেও উদাহরণস্বরূপ আমার নাম হল জাকির আব্দুল করিম নায়েক আপনি আমাকে বলতে পারেন আবু ফারিক জাকির নায়েক আমি হচ্ছি বাবা হারিক জাকির নায়কের আমাকে আরো বলতে পারেন আবু বাবা অথবা বাবা রুজদা চারটা নাম আলাদা নাম তবে সবগুলো একজন মানুষের নাম সবগুলো আলাদা সবই আমার নাম অন্য কারো নয় তাহলে নামের ব্যাপারে সব ঠিক আছে বেদ যা বলছে কোরআন যা বলছে যখন আমরা বলছি সুন্দর নামগুলির কথা আর যে নামগুলি সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন এরপর আরও আছে তৃতীয় অধ্যায় উপাসনা করার নিয়ম তিন নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী রবি উদাহরণ দিয়েছেন যে ধরুন ছবি কোনো মানুষের ছবি সেই মানুষটা নয় কোনো মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় একইভাবে মূর্তি হল ঈশ্বরের প্রতীক সচেতনতা ও ঐশ্বরিকতা আমি প্রথম অংশের সাথে সম্পূর্ণ একমত কোন মানুষের ছবি সেই মানুষটা নয় কোন মানুষের ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় তবে যখন বলা হচ্ছে মূর্তি হল ঐশ্বরিকতার প্রতীক আমি আমার স্বল্প জ্ঞানে বুঝি এটা যজুবেদের বিরুদ্ধে বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদের না সর্বশক্তি মানে ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই প্রতিকৃতি নেই রূপক নেই ছবি নেই ফটো নেই মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই একটি মূর্তি ভিজিটিং কার্ড নয় কোনো ঈশ্বরের কারণ ভিজিটিং কার্ডে লেখা থাকে সেই লোকের ঠিকানা হতে পারে তার অফিসের ঠিকানা হতে পারে তার বাসার ঠিকানা তাহলে ভিজিটিং কার্ডে একটি ঠিকানা লেখা থাকবে এখানে ঈশ্বরের ঠিকানা হবে সেই মূর্তি যদি আমি তর্কের খাতিরে মেনে নেই। যে মূর্তি হল ঈশ্বরের প্রতীক এটা ঈশ্বরের ছবি অথবা ভিজিটিং কার্ড তর্কের খাতিরে মেনে নিলাম लोक आर्थिक सहाय करुति दिल और किेटर से भिजिटिंग कार्डों दिल ये अजौक्टिंग कार्ड के धन्यवाद जाना अथवा तरह छवि के धन्यवाद अजौक्टा करते एक फोन कर माध्यम धन्यवाद তাই যদি আমি তর্কের খাতিরেও মেনে নিই মূর্তি হল ঈশ্বরের ছবি অথবা তার ভিজিটিং কার্ড আমি আসলে একমত না তারপরেও তর্কের খাতিরে মানছি তারপরেও এটা অযৌক্তিকভাবে ফটো বা ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানো আর এটা বেশিরভাগ হিন্দু পণ্ডিতই মেনে নেবেন যে মূর্তি পূজা ঠিক নয় হিন্দু ধর্মে তারা যেটা বলেন নিজের শাড়ির দিকে প্রাথমিক সচেতনতার স্তরে যে মানুষটা নিচের শারীর তার ঈশ্বরের উপাসনা করতে মূর্তি লাগবে পূজার জন্য তবে যখন সে উপরের স্তরে চলে যাবে তখন মূর্তির প্রয়োজন নেই আর এই কথাটা শ্রী শ্রী রবিশঙ্কর আমার দেখা কয়েকটা ভিসড়িতে নিজেই বলেছেন উপরের স্তরে সচেতনতার ক্ষেত্রে মূর্তির কোন প্রয়োজন নেই নিচের স্তরের জন্য প্রয়োজন আছে এই যদি হয়ে থাকে তাহলে বলবো যে আমরা মুসলমানরা সবাই সচেতনতার উপরের স্তরে আছি সর্বশেষ মান ঈশ্বরের উপাসনা করতে আমাদের কোনো মূর্তির প্রয়োজন নেই এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন তার বইয়ের চার নম্বর পৃষ্ঠায় যে ইসলাম কঠোরভাবে বিশ্বাস করে মাত্র এক নিরাকার ঈশ্বরে তারপরও তারা মনে করে যে ঈশ্বরের প্রতীক হল মক্কা শহরের কাবা শরীফ যদিও তারা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু তারা উপাসনা করে কাবামুখী হয়ে তিনি তারপরও বলেছেন যার অর্থ তারা নিরাকারের উপাসনা করছে আকারের মাধ্যমে যদি কেউ বলে যে মুসলমানরা আল্লাহ সমান তালা ইবাদত করে কাবাকে পুজো করার মাধ্যমে সেটা সম্পূর্ণ ভুল এমন কথার উল্লেখ ইসলামে কোথাও নেই করোনায়ও নেই হাদিসেও নেই কোনো মুসলমান কখনোই কাবাকে পুজো করেনি কোন মুসলমান কখনোই পুজো করেনি কাবা শরীফকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আর আমরা একতায় বিশ্বাস করি যখন সবাই একসাথে নামাজ পড়ে তখন কোন দিকে ফিরে পড়বে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে তাই একতার জন্য আমরা একদিকে ফিরে নামাজ পড়ি সেটা হলো কাবার দিকে সেটা আমাদের কিবলা আর যখন মুসলমানরা পৃথিবীর ম্যাপ ছিল প্রথম এঁকেছিল আলিদুরুসি এগারোশো চুয়ান্ন সালে তিনি এঁকেছিলেন দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে আর কাবা একদম সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপ আঁকতে শুরু করল তারা ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরুর নিচে তারপরও কাবাই সেন্টারে তাহলে যদি আপনি উত্তরে থাকেন দক্ষিণে ফিরবেন দক্ষিণে থাকলে উত্তরে ফিরবেন পূর্বে থাকলে পশ্চিম দিকে ফিরবেন পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরবেন যখন মুসলমানরা মক্কায় গিয়ে খাবার চারপাশে প্রদক্ষিণ করি ওমরা ও হজের সময় এটা আমরা করি আল্লাহর আদেশে তবে যুক্তি দিয়ে বলি আমরা প্রদক্ষিণ করি কারণ প্রত্যেক সার্কেলের একটা সেন্টার আছে বোঝানো হচ্ছে যে আল্লাহ একজনই তাই যদি বলি আমরা নিরাকারের উপাসনা করি আকারের মাধ্যমে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই ভুল এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন ২৬ পৃষ্ঠায় আছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কায় ফিরে আসেন তিনি কাবার সমস্ত মূর্তি ধ্বংস করে দিয়েছেন তবে মূর্তি পূজার প্রধান জিনিসটা বাদে কালো পাথর যদি কেউ বলে যে কালো পাথর মূর্তি পূজার প্রধান বস্তু কথাটা একেবারে ভুল হবে এটা বিশ্বাসযোগ্য নয় এমন বিশ্বাসযোগ্য প্রমাণ কোথাও পাবেন না শুধু ইসলামী ধর্মগ্রন্থ নয় কোন ঐতিহাসিক প্রমাণও পাবেন না যে কালো পাথর হাজরা আসবাদকে কোন সময় কেউ পূজা করেছিল আরবে এমনটা কখনো হয়নি আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে হিন্দু আর মুসলমানরা প্রার্থনা করার আগে তাদের হাত ও পা ধুয়ে নেয় এবং একটি বেদিক রীতি হিসেবে আরবরা এটা করত পরে মুসলমানরা শুরু করে এটার অন্য কোনো উৎস নেই ইহুদি বা খ্রিস্টান ধর্মে এমন কোনো রীতি নেই আমি এ ব্যাপারে একমত হিন্দু বা মুসলমান মুসলমানরা নামাজের আগে হাত পা ধুয়ে নেয় কোনো কোনো হিন্দুও করে আমি এ ব্যাপারে একমত কিন্তু যদি বলি এটা বেদিক রীতি হিসেবে আরববাসী গ্রহণ করেছে আর ইহুদ বা খ্রিস্টান ধর্মে এমন কোন রীতি নেই আমি মনে করি সেটা ভুল কারণ আমি বাইবেলেরও ছাত্র শুধু ওল্ড টেস্টামেন্টেই নয় নিউ টেস্টামেন্টেও এর উল্লেখ আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এর উল্লেখ আছে বুক অব এক্সোডের চল্লিশ নম্বর অধ্যায়ের একত্রিশ ও বত্রিশ নম্বর অনুচ্ছেদে মুসাওয়া হারুল তারা হাত পা ধুলেন তারপর প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন যেভাবে তাদের বলা হয়েছিল নিউ টেস্টামেন্টের বুক অব অ্যাক্সের একুশ নম্বর অধ্যায়ে ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে আছে পল এবং তার সাথে লোকেরা তারা হাত পা ধুয়ে প্রভুর প্রার্থনা করলেন তারা যেভাবে নির্দেশিত ছিল তাহলে এটা হল বাইবেলের একটা অংশ ওল্ড টেস্টমেন্টের পাশাপাশি নিউ টেস্টমেন্টও আছে যেটাকে বলে ভুধু অর্থাৎ অজু করা আমি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ বই মানুষের জীবন দর্শন নিয়ে সেটা হল পবিত্র কোরআন আর আমি উপহার দিতে চাই পবিত্র কোরআনের একটি ইংরেজি অনুবাদ শ্রী শ্রী রবিশঙ্করকে ইসলামবাদে বেশিরভাগ ধর্মের অনুসারী রায় একটা ধারণায় বিশ্বাস করেন অ্যান্থ্রোপোমোর ফিজম অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন মানুষের রূপ নিচ্ছেন কেউ বিশ্বাস করেন ঈশ্বর অনেকবার মানুষের রূপ নিয়ে আসেন কেউ বিশ্বাস করেন একবার আসেন আর এখানে যুক্তিও আছে যে সর্বশক্তিমান ঈশ্বর এত বিশুদ্ধ এত পবিত্র যে তিনি মানুষের সীমাবদ্ধতা বুঝতে পারেন না তিনি জানেন না মানুষ কীভাবে অনুভব করে যখন সে রেগে যায় যখন মন খারাপ থাকে বা ব্যথা পায় তাহলে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন দেখার জন্য যে মানুষের কোনটা ভালো কোনটা খারাপ যুক্তিটা একদিক থেকে ভালোই তবে আমি বলি যদি আমি একটা টেপ রেকোটার বানাই টেপ রেকোটারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানার জন্য আমি টেপ রেকোটার হবো না আমি একটা নির্দেশিকা বই লিখে দেব যে যদি আপনি অডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে রেখে প্লে বাটনে চাপ দিন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দিন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে রাখবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা নির্দেশিকা বই লিখে দেবো তাহলে একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর হলেন মানবজাতির জাতির সৃষ্টিকর্তা তার মানুষ হওয়ার প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ তা জানার জন্য তিনি কি করবেন তিনি আমাদের হাতে একটা নির্দেশিকা বই তুলে দেবেন আর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নির্দেশিকা হলো পবিত্র কোরআন অন্য কেউই পৃথিবীতে মানবজাতির জাতির নির্দেশিকা এত ভালো করে লিখতে পারবেন না সৃষ্টিকর্তা ছাড়া সেজন্যই আমি বলি মানবজাতির জাতির নির্দেশনার জন্য এই বইটাই হল সর্বশ্রেষ্ঠ এটা মানব দায়িত্ব কর্তব্যের উপর একটা নির্দেশিকা আমাদের জীবন ধারণের মাধ্যমে আমি শেষ করার আগে করোনার একটি উদ্ধৃতি দিচ্ছি সুরা আল আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে আল্লাহ সোয়ানো তালাকে আল্লাহ বলেছেন নিন্দা করো না গালি দিও না সেই দেবতাদের লোকজন আল্লাহকে ছেড়ে যাদের পূজা করে কেননা অজ্ঞানবশত তারাও গালি দিবে তারাও নিন্দা করবে আল্লাহ ও এখন আমি অনুরোধ করব শ্রী বিনোদনকে আপনাদের সামনে শ্রী শ্রী রবিশঙ্করজি সম্পর্কে কিছু বলার জন্য নমস্কার শ্রী শ্রী রবিশঙ্করের সহমর্মিতার বার্তা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অহিংস জীবন দর্শন পৃথিবীর লাখ মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে মানবিক মূল্যবোধের পুনজাগরণের মধ্যে তিনি পেয়েছেন বিশ্বশান্তির পথ আর এজন্য আরও প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ের দায়বদ্ধতা পরোপকারের মনোভাব এবং সচেতনতা উনিশশো ছাপ্পান্ন সালে জন্মগ্রহণ করে মাত্র চার বছর বয়সী ভগবদ্গীতা পাঠ করে গুরুজি তার বাবা মাকে মুগ্ধ করেন তিনি বেদিক ও বৈজ্ঞানিক দুই শিক্ষা গ্রহণ করেছেন আর গ্রাজুয়েশন করেছেন আধুনিক বিজ্ঞানের উপর সতেরো বছর বয়সে ব্যাঙ্গালোর থেকে তিনি তার স্বায়ত্তকর্মের জন্য কোয়েম্পা ইউনিভার্সিটি থেকে ডক্টরে ডিগ্রি লাভ করেন উনিশশো সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন আর্ট অব লিভিং ফাউন্ডেশন যেটা এখন পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান আর কাজ করে যাচ্ছেন একশো বেশি দেশে ১৯৯৭ সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ যেটা এখন পৃথিবীর প্রায় ২৫ হাজার গ্রামে উন্নয়নের কাজ করে যাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করে তুলছে এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দুর্দশাপ্রীত দেশে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে যেমন আফগানিস্তান বসুনিয়া ইন্ডিয়া গুজরাটে সেই ভূমিকম্পের পরে জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে গুরুজির স্বেচ্ছাসেবক দল এইসব ত্রাণ তৎপরতায় নিয়োজিত আছে সুনামির সময়টাতে এবং পরবর্তী নাগাপাট নামে আর পুরো এশিয়ার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় গুরুজি ইরাকের যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্যের জন্য ডাক্তার ঔষধ এবং যোগ যোগব্যায়ামের জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন এছাড়াও তিনি শুরু করেছেন পঞ্চমুখী পরিকল্পনা সুস্বাস্থ্য পরিচ্ছন্নতা মানবিক মূল্যবোধ বহুজাতিক একতা এবং দারিদ্রের জন্য আবাসন গুরুজি প্রতিবছর বছর পঁয়ত্রিশটিরও বেশি দেশ ভ্রমণ করেন আর তিনি একটা কথাই প্রচার করেন যে সব ধর্ম আর বিভিন্ন আধ্যাত্মিক মতবাদের উদ্দেশ্য ও মূলনীতি প্রধানত একটাই মানুষের প্রতি তার ভালোবাসার বাণী আর গভীর জীবনদর্শন আমাদেরকে নিজ নিজ ধর্ম পালনের জন্য উৎসাহিত করার পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শেখায় তিনি বহু জাতি এবং বহু ধর্মের একতায় বিশ্বাস করেন গুরুজির উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া মানসিক ও শারীরিক বিভিন্ন ব্যথা নিরাময় করে গুরুজি এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছেন যেমন গুরু মহাত্মা অ্যাওয়ার্ড দিয়েছে মহারাষ্ট্র সরকার যোগ শিরোমণি এই পদবি দিয়েছেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি ফেনিক্স অ্যাওয়ার্ড দিয়েছে জর্জিয়ার মেয়র গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে ইলিনয়ের গভর্নর এছাড়াও তিনি পেয়েছেন মার্টিন লুথার কিং অ্যাওয়ার্ড গুরুজি শ্রী শ্রী রবি শঙ্করজির ভেতরে আপনি পাবেন গভীর জ্ঞান করিবকর্মা মনোভাব নিরবতা এবং উচ্ছ্বলতা তার সংস্পর্শে যারা আসেন তাদের ভাগ্য বদলে যায় জীবন বদলে যায় পৃথিবীর প্রতি তার বাণী তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসো এখন শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদের সামনে বলবেন हिंदू धर्म और इसलामे ईश्वर धारणा संपर्क श्री श्री रविशंकर जी ओं नम प्रणवाय शुद्ध ज्ञान मूर्त निर्मलाय प्रशाताय दक्षिणा सुप्रिय भायो बोनेरा সন্ত কবিরের একটা দোহাস এখন আমি বলতে চাচ্ছি আপনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন কিন্তু সে তর্ক কখনোই শেষ হবে না তবে দুটো ভালোবাসার কথা সদিচ্ছা আর পাশাপাশি থাকার আন্তরিকতা আমাদেরকে এক করতে পারে আর আমার খুব ভালো লাগলো ডক্টর জাকিরের বক্তব্য শুনে তিনি উপনিষদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে কি সুন্দরভাবে উদ্ধৃতি দিলেন আমি আশা করি পৃথিবীর সব মানুষ যেন এই গানটা অর্জন করে অন্তত কিছুটা হলেও যাতে তারা সংকীর্ণমুনা না হয় তারা যেন মনে না করে যে আমি শুধু স্বর্গে যাব আর অন্য সবাই নরকে যাবে বর্তমানে পৃথিবীতে একটা নড় কারণ প্রত্যেক ধর্মের মানুষ মনে করে একমাত্র তারাই সঠিক পথে চলেছে অন্য আর সব ধর্মই ভুল ও মিথ্যা আমাদের মনকে আরো বড় করা দরকার আর আমি ডক্টর জাকিরকে ধন্যবাদ জানাই আমি নিজেও জানতাম যে আমার বইটিতে কিছু ভুল আছে আসলে বইটি ছাপা হয়েছিল তাড়াহুড়া করে কারণ সেই সময় গুজরাটে রায়র চলছিল তাই আমি বইটা খুব তাড়াতাড়ি ছাপাতে চেয়েছিলাম আমি ইসলামের কোনো পণ্ডিতের কাছে যাইনি আর আমিও কোরআন সম্পর্কে বেশি কিছু জানি না আমি আসলে ইসলামের উপর পণ্ডিত না তবে আমার উদ্দেশ্যটা তিনি ঠিকই ধরেছেন মানুষকে একত্রিত করা জাতি করে হিন্দুরা মুসলমানদের শ্রদ্ধা করে আবার মুসলমানরাও হিন্দুদের নিজের ভাইয়ের মতো মনে করে শ্রদ্ধা করে हमें यह खुशी से जदि ब किस भूल आनी क्षमा उद्देश्य बुझते पे उद्देश्य टाइल आसल कथा कखो कख सतान के बोलें दूर हम क्यों सत्यिता बोझा तीन तरी ना दूर हु जो तई दूर हो जातु आपनी आपनारा के कष्ट दी महर्षि नारद যিনি ভালোবাসার ভক্তি সূত্র সম্পর্কে তিনি একটি সূত্র বলেছেন অর্থাৎ যুক্তির উপর নির্ভর করো না তর্ক বিতর্কের উপরও বিতর্ক করে আপনি সব পাবেন না আজ একই ধর্মের মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক কারণ সবাই মনে করছে তারাই ঠিক হিন্দু ধর্মে বিভিন্ন মতবাদের অনেকগুলো বিশ্বাস আছে সবাই লড়াই করছে আর বলছে আমি ঠিক ইসলামেও একই ব্যাপার চলছে শিয়া শূন্য লড়াই তারপর আহামাদিয়া এই সব কিছু একজন বুদ্ধ একটা দর্শন আর আজ বৌদ্ধ ধর্মে বত্রিশটি মতবাদ আর প্রতিটি মতবাদের আলাদা আলাদা ব্যাখ্যা সবাই বলছে তাদের সঠিক। আমি মানুষকে বিনিত অনুরোধ করব আমাদের সাদৃশ্যগুলো দেখুন আমরা সবাই একসাথে থাকতে পারি ভাই এবং বোন হয়ে আমরা একে অপরের প্রশংসা করতে পারি একশো বছর আগে আমরা হয়তো বলতাম সহ্য করার কথা তবে আজকের দিনে শুধুমাত্র সহ্য করাটা বেশ দুর্বল একটা শব্দ আজকে পৃথিবী শুধু সহ্যই করবে না আজকে পৃথিবী ভালোও বাসবে যেটা আপনি পছন্দ করেন না সেটা হয়তো সহ্য করেন দেখুন আপনি একটা কিছু পছন্দ করেন না অথচ আপনি সহ্য করছেন আজকের দিনে অন্য ধর্মকে সহ্য করাটা যথেষ্ট নয় এটা সেকেলি এখন সব ধর্মকে ভালোবাসতে হবে আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা বলি আমি তখন দিল্লিতে ছিলাম একদিন আমি গাড়িতে করে যাচ্ছিলাম আমার সঙ্গে একজন বয়স্ক লোক ছিলেন যিনি কর্ণার প্যালেসে নামবেন তবে সেখানে নেমে তাকে আবার ট্যাক্সি বা কোনো অটো ধরতে হবে তাই আমি আমার গাড়িটা তাকে ব্যবহার করতে দিলাম এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গাড়ি থেকে নেমে একটা অটোরিকশা উঠলাম আমরা যে অটোরিকশাটা উঠলাম তার ড্রাইভারটা খুব ভদ্র ছিল দেখতে সুন্দর আর বেশ বিনয়ী অটোরিকশাটা দুই দিকেই তাকিয়ে দেখি অনেক নায়ক নায়িকার সুন্দর সুন্দর ছবি লোকটা আমাকে বলল গুরুজি মাফ করবেন আমি আমার অটোরিকশায় যার ছবি লাগাতে চাই তার তো কোনো ছবিই নেই তাই এই ছবিগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ পর সে আমাকে বলল গুরুজি আজ আমার কি সৌভাগ্য তিনি আজ মেহমান হয়ে আমার গাড়িতে উঠেছেন আর আমারই অটোরিকশাও চালাচ্ছেন তিনি सब जगह प्रश्न करो खोदा के छाड़ा शेयर कि देखे हल भसार पूर्व शर्त जो आप पेंटिंग प्रशंसा कर प्रशंसा कर আপনি আসলে সেই পেন্টারকে পুরোপুরি প্রশংসা করছেন না আপনি পেন্টারের প্রশংসা করতে গেলে আগে তার পেন্টিংটাকে প্রশংসা করতে হবে তাহলে এই পুরো জগৎটাই হচ্ছে মহান ঈশ্বরের উপনিষদে আছে ডক্টর জাকির কয়েকটা উদ্ধৃতি দিয়েছেন আরো কিছু শ্লোক আছে উনি আরেকটু গভীরে ঢুকলেই তা বুঝতে পারবেন অর্থাৎ প্রভু সৃষ্টি করে তার ভেতরেই প্রবেশ করলেন ঈশ্বর প্রত্যেক মানুষই হৃদয়ের গভীরে বসবাস করেন আর তাই তো দেশে দেশে কবি সাধক সুফিরাও এই দর্শন দিয়ে গান কবিতা তৈরি করেছে তুমি মানো বা না মানো তুমি মানো বা না মানো হৃদয় দিয়ে তোমাকে আমি খোদা মেনেছি এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নয় এগুলো বলেছে ঈশ্বরের প্রেমী আর আপনাকে বলছে শুধু ভালোবাসা দিয়ে আপনি সব জয় করতে পারবেন আপনি উপলব্ধি করুন আসল সত্যটাকে ঈশ্বরের ধারণাটা আসলে কি সেটা সত্যম জ্ঞান অনন্তম ব্রহ্মা সত্য অসীম জ্ঞান অনুগ্রহ এসব কিছু মিলেই হচ্ছে ব্রহ্মা আপনারা এরই মধ্যে ডক্টর জাকি নায়কের কাছে শুনেছেন উপনিষদ সম্পর্কে যে বেদ আর উপনিষদের মধ্যে বেশ ভিড় রয়েছে তবে প্রয়োগটা স্থান ভেদে ভিন্ন ভিন্ন যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা একসাথে থাকবো তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানেও আমরা একসাথে থাকবো আর তাহলে আমরা সবাই সত্যিকারে মানুষ হতে পারবো কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান আপনি আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে হোক সে বৌদ্ধ জৈন বা স্তুতিবাদী বা যেকোনো যে কোনো মতবাদের লোক হোক না কেন ভালোবাসা হচ্ছে সবার উপরে আর বেদে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলা হয়েছে যে পুরো বিশ্বজগৎ তিনটি জিনিসের তৈরি আস্তি ভাতি ও প্রীতি আস্তি মানে যেটা আছে ভাতি অর্থাৎ অনুভূতি আর প্রীতি হল ভালোবাসা নাম রূপম, নাম এবং রূপ পৃথিবীতে সবকিছু নাম ও রূপ আছে তবে সচেতনতা আস্তির পরে সেটা হলো ভাতি অনুভূতি প্রকাশ করে গীতে অনুভূতি প্রকাশ করা হয়েছে বেদের মধ্যে অনুভূতি প্রকাশ করা হয়েছে ঋষিরা অন্তর দিয়ে প্রকাশ করেছেন অনুভূতি প্রকাশ করা হয়েছে কোরআানে পবিত্র কোরআনে বাইবেলও একই অনুভূতি প্রকাশ করা হয়েছে এই অনুভূতি সব জায়গায় প্রকাশিত হয়েছে আস্তি ভাতি প্রীতি এই পুরো পৃথিবীটাই নাম এবং রূপ আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম তারাও আমাকে একই প্রশ্ন করেছিল আপনারা ইন্ডিয়াতে এত বেশি দেব দেবীর পূজা করেন কেন স্রেষ্ঠ তোমাকে একজনই আপনিও তো বললেন স্রেষ্ঠ একজন আর আমি আমি তাদের বললাম যে আটা তো একটাই একটাই চাপাতি সেটা দিয়ে সামোচা বানালেন পুরি বানালেন কচুরি বানালেন পরোটা বানালেন কেন শুধু মজা করার জন্য শুধু আনন্দের জন্য তাই আমি শুধু বলতে চাই যে লীলা আমি হলাম একজনই আবার অনেকজন তাই প্রত্যেকে হৃদয়ে প্রত্যেক মানুষের মধ্যে একটাই সচেতনতা তবে তাদের প্রত্যেকে আলাদা আলাদা এটাই হল আসল কথা যদি আপনি গভীরে প্রবেশ করেন দেখবেন কোনো পার্থক্য নেই তা না হলে কবির আর বুলের সার মতো লোকজন অনেক সপিনুকে ছিলেন ঋষি মহর্ষিরা ছিলেন তাদের ভিতরে কখনো মতের অমেল হয় বলেছেন সব সয়ানি একমত যারা ঈশ্বরকে ভালোবেসেছেন এবং তাকে অনুভব করেছেন তাদের মধ্যে কোনো মতের অমিল হয়নি কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আর আজকে আমাদের সেটাই করা উচিত তানা হলে ঝগড়া বিবাদ বিতর্ক ঠিক বেঠিক ভুল মানুষ হিসেবে শিশুর মধ্যে এই সরলতা আছে প্রত্যেকটা মানুষ জন্মা এই জ্ঞান নিয়ে এই নিয়ম আর এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম আপনাদের কি মনে হয় না আপনারা বলেন আমি ঠিক বলেছি দর্শকরা বলুন আসলে সবাইকে আপন মনে করতে হবে আমরা সবাই একে অন্যকে জানবো চিনবো একটু একটু করে আস্তে আস্তে ধীরে ধীরে যেমন আজকের দিনটা একটা দৃষ্টান্ত এখানে এই বইগুলো দেখে খুব ভালো লাগছে আর আমি জানি অনেক হিন্দু উপনিষদের এত কিছু পড়েননি আমাদের সবাইকে আজ একত্রিত হতে হবে যদিও আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আলাদা সংস্কৃতি রীতিনীতি অভ্যাস সবাইকে জানি দিন সবার উপরে রয়েছে একজন एकम्र ईश्वर एक भालोबा शुदुम्र कथागुल कथागूर पिछले उद्देश्य भलोक देख और हमें बोली आर्ट अफ लिविंग उदार हृदय অন্য কেউ আপনাকে পছন্দ করুক আর না করুক আপনি সব মানুষকে ভালোবাসবেন প্রত্যেক মানুষ আমার নিজের সম্পত্তি আর পৃথিবীর সব মানুষের চিন্তা ভাবনা আমরা একটা পথে নিয়ে আসতে পারবো না যে একটাই দর্শন আমাদেরকে এই বৈচিত্র্য নিয়ে বসবাস করতে হবে শ্রদ্ধা করতে হবে পছন্দ করতে হবে সাহায্য করতে হবে সত্যম জ্ঞান ব্রহ্মা বুদ্ধিমান সৃষ্টিটাই বুদ্ধিমানের কাজ সৃষ্টি প্রক্রিয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এখন বিষ্ণুর চারটি হাত রয়েছে আর সেই চারটা হাতে কি কি আছে আছে মোট পাঁচটা চারটা উপাদান আর নীল বিষ্ণুরী মানে যেমন আকাশ কোনো আকার নেই নিরাকার যেমন আকাশত্ত্ব অগ্নিতত্ত্ব জলত্ত্ব বায়ুতত্ত্ব পৃথিবী তত্ত্ব এই প্রপঞ্চ এটাকে বলা হয় প্রপঞ্চ পাঁচটি মূল উপাদান এই যে পুরো পৃথিবী তৈরি পুরো বিশ্বজগৎ আর প্রাচীন আমলের মানুষেরা এটা লিখেছিল একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই পুরানা নিয়ে আমরা সাধারণত পুরানা বলতে বুঝি পুরনো কিন্তু সংস্কৃতিতে পুরে নেওয়া অর্থাৎ পুরানা তাই যে জিনিসটা শহরে একেবারে নতুন এসেছে সেটাকে বলা হচ্ছে পুরানা তাই পুরানা গুলো লেখা হয়েছিল একটা বিশেষ মহৎ উদ্দেশ্যহীন যেটা হল মানুষকে কিছুটা অনুপ্রাণিত করা সব মানুষকে কিছুটা বিনোদন দেয়া আনন্দ সবাই যেন অনুপ্রাণিত হয় সব মানুষকে ভালোবাসার জন্য সব মানুষ যেটা করে যেটা বোঝে আর যেটা মেনে চলে আমি জানি মানুষ মেনে চলে তার অনেক কিছু ঠিক না ভালো না আর প্রত্যেক ধর্মের লোককে তার নিজ নিজের ভুল ত্রুটি গুলো নিতে হবে সংশোধন করতে হবে অন্য কেউ এটা করতে পারবে না হিন্দু নেতাদের উচিত হবে হিন্দুদের ভুলগুলো শুধ্রে দেয়া একই ভাবে এই দায়িত্ব মুসলমান নেতাদেরও আর তাদের উচিত হবে মুসলমানদের ভুলগুলো শুধ্রে দেয়া তাহলে আমরা সমাজের সংস্কার সাধন করতে পারবো আর আজ সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে অহিংসাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এ কথা সবগুলো ধর্মগ্রন্থ বলা আছে যদি আমাকে জিজ্ঞেস করেন এই টেবিল কি অনুদিয়ে তৈরি করা আমি বলবো হ্যাঁ এখন এই অনু পাবো কোথায় আমি তখন বলবো এই টেবিলে পাবেন ওই টেবিলে পাবেন স্পিকারে পাবেন সবকিছুই তো অনুদিয়ে তৈরি করা হয়েছে তাই না ওলুকে খোঁজার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না সর্বব্যাপী তিনি সব জায়গাতে আছেন একজন এখানে আপনি পাবেন থিওরি অব রিলেটিভিটি সষ্টা কোনো একটি বস্তু বা একজন ব্যক্তি নন এই বিশ্বজগতের সবকিছু তৈরি হয়েছে তারই নির্দেশে তার একটি ইশারায় তার মানে এই বিশ্ব জগৎ তারই অধীন আমি এখানে ছোট্ট একটি গল্প বলি উপনিষদ থেকে একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল আচ্ছা বাবা ঈশ্বর আসলে কি তিনি দেখতে কেমন ছেলেটাকে তখন তার বাবা হাত ধরে নিয়ে গেল তারপর ছেলেকে বললেন দেখো ওই যে বাড়িটা ওখানে আছে তার আগে এখানে কি ছিল ছেলেটি বলল খালি জায়গা বলো বাড়িটা এখন কোথায় খালি জায়গায় বাড়িটা ধ্বংস হয়ে গেলে তখন জায়গাটার কি হবে সে বললো কিছুই হবে না জায়গাটা তখন আগের মতোই থাকবে বাবা বলল তোমার আত্মাও এমনি তুমিও ঠিক এইরকমই আত্মা আছে রূপ আছে সচেতনতা আছে অবসানও আছে কাম কাম ব্রহ্মা এই জায়গার মতোই যেখানে সবকিছু আছে সবকিছুই জন্মায় আবার সেখানে সবকিছুর অবসান হয় আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন যখন আপনি হৃদয়ের গভীরে প্রবেশ করবেন যেখানে আপনার কথা প্রবেশ করতে পারবে না কি মনো ঢুকতে পারবে না আপনার মনের তাহলে বুঝতে পারবেন সেটাই ভালোবাসা সেটাই ভাতি সেটাই আস্তি সেটাই প্রীতি আসলে আমাদের একত্রিত হতে হবে আরো বেশি বেশি করে সম্মেলন করতে হবে আমরা আমাদের পার্থক্য নিয়ে বিতর্ক করব না কারণ কেউ তার রীতিনীতি ত্যাগ করবে না যদি কাউকে গিয়ে বলে তুমি গণেশের পূজা করছো কেন সে কথা শুনবে না কারণ এটা হচ্ছে তার এখান্ত বিশ্বাসের ব্যাপার কয়েকশো বছর ধরে এটা চলে আসছে যদি আপনি গণেশ পূজার সময় যে শ্লোক বলা হয়ে থাকে সেটা মন দিয়ে শোনেন পূজার সময় বলা হচ্ছে তুমি নিরাকার তুমি সর্বব্যাপী তবে আমি তোমার সাথে কিছু সময় খেলা করতে চাই তাহলে স্রষ্টা সব জায়গায় এবং আমি এখন তার সাথে খেলা করব। কিন্তু কিভাবে খেলা করব। আমি তোমার সাথে খেলব ভক্তি জানাবো এটাকে সিরিয়াসলি নিলে চলবে না এটা স্রষ্ঠার সাথে ভক্তি সহকারে খেলা করা এটা হলো আনন্দ আনন্দকে প্রকাশ করা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা পূজা বলা হচ্ছে কেননা এটা আমাদেরকে দেয় পরিপূর্ণ আমি জীবনে যা পেয়েছি তার জন্য এত বেশি কৃতজ্ঞ যে তোমাকে পূজা করছি আমি যখন এখানে আসলাম তখন সবাই আমাকে ফুল দিয়েছিল। আমরা ফুল কেন। শুধু নিজের শুভকামনাকে প্রকাশ করার জন্য রহসন ব্যসায় উঠে আমাকে ফুল দিলেন কেন তার মনে হয়েছিল গুরুজি এসেছেন ওনাকে কিছু উপহার দেওয়া উচিত আর এটা হলো বিনিময় অনুভূতি বিনিময় কেননা অনুভূতিকে পুরোপুরি প্রকাশ করা যায় না যায় কি তাই আমরা বিভিন্ন উপায়ে আমাদের অনুভূতিকে প্রকাশ করে থাকি যেমন দেখুন মুসলমানেরা মক্কায় গিয়ে পাথর ছুঁড়ে মারে শৈতানের উদ্দেশ্যে এটা হচ্ছে একটা হৃদয়ের অনুভূতি শতান দূর হয়ে যাবে এগুলো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান আর হিন্দুরা এটা সমালোচনা করতেই পারে মুসলমানরাও গণপতি নিয়ে বলতেই পারে এসব কিছুতে আসলে ঝামেলা বাড়বে সমস্যা বাড়বে প্লিজ আপনারা এই পথে কেউ যাবেন না এটা আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ অন্য কারো আচার অনুষ্ঠান নিয়ে সমালোচনা কখনই করবেন না এটা উচিত নয় যদি তারা আপনার কাছে আসে জ্ঞানের জন্য শুধুমাত্র তখনই আপনি কিছু বলতে পারেন তা না হলে সবাই বলতে থাকবে যে তারা যেটা করছে সেটাই হচ্ছে সঠিক আর সব মানুষকে একতাবদ্ধ করা আসলে সম্ভব নয় যদিও আমরা চেষ্টা করছি এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে মূর্তি পূজারীদের সমালোচনা করবেন না কেননা এই দেশে হাজার বছর ধরে তাদের এই ধর্মীয় রীতিনীতি চলে আসছে যেটা করতে পারি তাদের কাজটাকে শ্রদ্ধা করতে পারি আর যখন একে অন্যকে শ্রদ্ধা করব। তখন একটা বিশাল পরিবর্তন আসবে আমাদের এই সুন্দর সমাজে আত্মবিশ্বাস বিশ্বাস আসবে তখন কেউ ভাববে না যে আপনি তাদের বিপক্ষে রয়েছেন আমাদের সব মানুষকে একত্রিত করতে হবে আর এভাবেই আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সবচেয়ে বড় সেবক হতে পারি অহিংসা অহিংসাকে রাখতে হবে সবার উপরে সবার আগে যোগশাস্ত্রে আছে মানবে আটটা প্রতঙ্গ আছে যদি আপনারা যোগ পাতাঞ্জলি পড়েন তাহলে বুঝতে পারবেন যোগসূত্র এটা এখনো আধুনিক যে কোনো ধর্মের লোকই এটা করতে পারে একটু আগে ডক্টর জাকির আল্লাহ যে সংজ্ঞা দিলেন সেই একই কথা বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি আসলে ঈশ্বর কে কায়া ক্লেশা যার ভিতরে কোনো রকম ক্লেশ নেই যন্ত্রণা নেই সমস্যা নেই যার কোনো আকার নেই হৃদয় সে সচেতনতে হলেন ঈশ্বর মহর্ষি পাতাঞ্জলি যোগ সুস্থে এ কথাই বলেছেন তিনি আরও বলেছেন যে ইয়ামা যার অর্থ অহিংসা তিনি বলেছেন শান্তির কথা সত্যিয়া অর্থাৎ সত্যি আস্থে অর্থাৎ কারো কাছ থেকে কিছু চুরি করো না ব্রহ্মচারিয়া এক গীন অপরিগ্রহ অর্থাৎ কাউকে কখনো লজ্জিত করা যাবে না আর এই ইয়ামা নিয়ামা প্রাণায়ামা প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি এই আট প্রত্যঙ্গের কথায় যোগ সূত্রে বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি আর এতে করে অনেক উপকার হবে আমাদের পৃথিবীর সব মানুষেরই দেখেন আপনার নিঃশ্বাসের ভিতরে অনেক কিছু লোকই আছে নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে শরীরকে ভালো করতে পারেন मन के भल करते सब नाचक धारणा दूर हो जाए जो प्रार्थन नाम सब जगह घुरे बेड़ा क्यों जो अपना निश्वास दिखे मनोजोग दें आपनर मन तक पद खुजे प्लीबे खाटी बंधुर मत पृथ्वी विभिन्न जगह मानुस ब्रिदिंग टेक्निक और व्याम शिखे যদিও এটা অনেক অনেক প্রাচীন জ্ঞান আর এই ব্যায়াম ও টেকনিক তখনই শেখানো হতো যখন শিক্ষার্থী মনোযোগী আর বুদ্ধিমান হতো এটা ভালোভাবে বোঝার জন্য। আমার উপকারী এটা পৌঁছানো উচিত আর প্রত্যেক মানুষই এটা দিয়ে উপকৃত হবে তাদের ধর্ম যাই হোক না কেন আমি পৃথিবীর সামনে প্রণায়াম আর যোগের দরজা খুলে দিয়েছি বলেছি এটা কোন ব্যাপার নয় আপনার বিশ্বাস নিয়ে কথা বলছি না আমি কথা বলছি আপনার নিশ্বাস নিয়ে নিশ্বাস আর আবেগের মধ্যে সম্পর্ক আছে নিশ্বাসকে নিয়ন্ত্রণ করলে দেখবেন মন শান্ত অচঞ্চল হয়ে যাবে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট নিমহাংস অনেক রিসার্চ করছে আমরা যখন গেলাম ইরাকে দেখলাম হাজার হাজার নারী আর শিশু প্রচন্ড কষ্ট পাচ্ছে তারা রাতে ঘুমোতে পারছে না আর ডাক্তার সাহেবরা তাদের ওষুধ হিসেবে দিচ্ছে আমরা ভালোভাবে ঘুমোতে পারছি না আমাদের আতঙ্ককে দূর করতে পারছি না এরপর কাশ্মীরও একই ঘটনা ঘটেছে পাকিস্তানও একই ফলাফল ফলে যদি পৃথিবীর কোন ধর্মের মধ্যে ভালো আর জ্ঞানের কিছু থেকে থাকে আমরা কেন সেটা গ্রহণ করবো না আমরা উগ্রপন্থী হয়ে বলবো না এটা আমার ধর্ম না এটা তোমার ধর্ম না ভালো জ্ঞান ইউনিয়নের কথা আমরা বলতে পারি এটার উৎপত্তির সাথে ইসলামের যোগসূত্র আছে আমরা বোধ হয় কথা জানি ইউনানি ওষুধ সবার জন্যই ভালো একইভাবে চাইনিজ ওষুধ আকু আর আকু প্রেশার সব মানুষের জন্যই ভালো তাহলে আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গার খাবার খেতে পারি পৃথিবীর যে কোনো দেশে প্রযুক্তি নিতে পারি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মিউজিক শুনতে পারি তাহলে জ্ঞানটাকে গ্রহণ করতে পারি না এই জ্ঞানকে ছড়িয়ে দেয়া এখন অপরিহার্য হয়ে পড়েছে এখন পৃথিবীতে সবাই হিংসাত্মক হয়ে উঠেছে এখন এরকম শান্তি উদ্যোগ দেখে আমার বেশ ভালোই লাগছে এই বিশাল আয়োজন প্রত্যেক মানুষের উচিত অন্যান্য ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জানা আমাদের এটা বললে হবে না যে আমার ধর্মই হচ্ছে উপরে আর তোমার ধর্মটা একটু নিচে এটা কখনই গ্রহণযোগ্য নয় ঈশ্বর মানেই হচ্ছে ভালোবাসা আস্তি ভাতি প্রীতি আসুন আমাদের মধ্যে আমরা সাদৃশটা খুঁজে বের করার চেষ্টা করি আর পার্থক্যটা নিরূপণ করি এই কাজ করার জন্য আমাদের একই ধর্মালম্বী হবার কোনো প্রয়োজন নেই আমরা আলাদা থেকে এ কাজ স্বচ্ছন্দে করতে পারি আমরা একে অন্যকে শ্রদ্ধা করব এটাই এখন থেকে আমাদের মূল মূলনীতি হোক আর মানুষকে অহিংসার বাণীর শেখানোর কোনো বিকল্প নেই আমার জানা মতে হিংসাত্মক কাজকে কোনো ধর্মের অনুমোদন দেয়নি কোনো ধর্মগ্রন্থই হিংসাত্মক কাজের অনুমতি দেয় না আর আমাদেরকে অহিংসার পথেই চলতে হবে আপনাদের কি ধারণা বলুন আপনার কি একমত হচ্ছেন আচ্ছা আমার সময় কি শেষ হয়েছে নাকি আরো সময় বাকি আছে আসলে আমি এত বেশি কথা বলি না আপনাদের কাছে এসে অনেক বেশি বলে ফেললাম আমার তাহলে এখনো তেত্রিশ মিনিট বাকি আছে প্রাণ খুলে হাসতে শিখুন আসলে আরো বেশি বেশি হাসি সেই সাথে আমরা ক্রোধকে দুষ্প্রাপ্য করে তুলি আমরা সবাই খুব সহজেই রেগে যাই আর সেই সাথে হাসিও খুবই কম আমাদের এই অভ্যাসটা বদলাতে হবে বেশি বেশি করে হাসুন আপনার ক্রোধকে একেবারে দুষ্প্রাপ্য করে ফেলুন ক্রোধ আসবে মাঝে মধ্যে দুই একবার আপনি বলতে পারেন যখন দেখব অন্যায় হচ্ছে তখনই আমি রেগে যাব ঠিক আছে কিন্তু মনের মধ্যে শুধু ক্রোধটাই রাখবেন না সুবিচারে কথা বলে আমরা সবাই যদি রেগে যাই তখন কি হয় জানেন আমরা বিচার বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলি আমাদের মানসিক অবস্থা ঠিক করে আমাদের দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ আর প্রকাশের ভঙ্গি আপনি মানসিকভাবে ক্লান্ত থাকলে দৃষ্টিভঙ্গি আলাদা রকম হবে যদি সংকীর্ণ মনে হন দৃষ্টিভঙ্গিটা ভুল হয়ে যেতে পারে এমনকি কেউ শুভেচ্ছা জানালেও আপনি মনে করবেন যে সে আপনার শত্রু সেজন্য সবার আগে আপনাকে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে আর তাই সবচেয়ে খারাপ অপরাধীও অন্তরের দিক থেকে একজন সুন্দর মানুষ হতে পারে অপরাধীকে ঘৃণা করবেন না আমরা যাদের অপরাধী বলে ডাকি এমন একজনের সাথে কথা বলেন মনের ভিতর থেকে সে খুব ভালো মানুষ অনেকদিন ধরে মানসিক ক্লান্তি আর টেনশনের জন্য সে অপরাধ করেছে তাদের প্রতি সমবেদনা থাকতে হবে তাদেরকে আপন ভাবতে হবে তাদেরকে ভালোবাসতে হবে অপরাধকে ঘৃণা করুন অপরাধীকে নয় ঈশ্বরের মানে এমন কিছু না যে তিনি ওখানে কোথাও বসে আছেন আর আপনাকে বিভিন্ন বাণী দিচ্ছেন তিনি আসলে বিশ্বজগতের জগতের সব উপাদান ব্রহ্মা এই বিশ্ব জগতের সবকিছু ব্রহ্মা সবকিছু ব্রহ্মাকে দিয়ে তৈরি সব ব্রহ্মা সব কিছু এই সবকিছু এই বিশ্বজগতের সবকিছু অনু দিয়ে তৈরি তরঙ্গ দিয়ে তৈরি আর এই তরঙ্গের কোনো নাম নেই কোনো আকার নেই তারপরও তাকে অনেক নামে আর আকারে ডাকা হয়ে থাকে সৃষ্টিকর্তা মানে হচ্ছে বিশাল জ্ঞানের ভান্ডার, আর এই অসাধারণ জ্ঞানের জন্ম হয়েছে ভূখণ্ডে সময়কে হারিয়ে দিয়ে এই জ্ঞান এসেছে আর ইন্ডিয়ান হিসেবে আমরা খুবই গর্বিত যে আমরা বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করতে পারি অনেক সুফি এই দেশে জন্মেছেন তারাও বলেছেন অবশ্য তাদের অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে সৎপথের সম্মান দিতে ইরান থেকে অনেক দেশে এসেছেন আর এই দেশের মানুষ মানুষদের সম্মান করে শুধু তাই নয় সম্মান করে ঋষি মহর্ষিদেরও সবাইকে শ্রদ্ধা করতে হবে সেজন্যই বলে মায়ের মধ্যে স্বর্গ ও ভালোবাসাকে দেখোদেবা তোমার বাবার মধ্যে দেবতাকে দেখো দেব মানস এখানে দেব মানে কি দেব মানে আমাদের ঈশ্বর নয় দেব মানে আলো মা আপনার জন্য আলো বাবা আপনার জন্য আলো তারা আপনাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন তাই একজন পদার্থবিদ বেদান্তের সব একমত হবেন হতেই হবে আসলে তারা করেছেন আর তারা অনেক কাজ করছেন ফিজিক্স আর বেদান্ত নিয়ে डॉ जाकिर नायक जो बेटा ना, जानी ना शुद्ध अक्षर के अक्षर वाले हैं सबको गले लगाते कुछ मान के चलो कुछ जान के चलो प्रेम से सबको गलाये लगाते चलो प्रेम, को सब, प्रेम से सबको गले लगाते चलो जीवन का ये हम सूत्र बना लेके मूल नीति हो আমরা কিছুটা বোঝার চেষ্টা করি আপনি বিশ্বের সবকিছু বুঝতে পারবেন না সবকিছু পরে শেষ করতে পারবেন না হোক না কেন আমরা যা বিশ্বাস করি আমরা সবাইকে ভালোবাসি একে অন্যকে ভালোবাসি আসুন এইভাবেই আমরা বেঁচে থাকি ঋগ্দের একেবারে শেষে বর্ণিত আছে আসুন একসাথে হাঁটি আসুন আমরা একত্রিত হই এইটুকু বলেই আমি আমার কথা শেষ করব এক ঘন্টা ধরে আর কি বলবো বুঝতে পারছি না তবে মনে হয় আমার যা বলা ছিল সবাই বলে ফেলেছি চমৎকার এখানে এসে খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এখন মঞ্চে আসছেন ড জাকির নায়ক শ্রী শ্রী রবিশঙ্করজির কথার উত্তরে এখন 30 শ্রোতাদের সামনে বলবেন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আলি বা সাগিজমাইন আম্মা বাদ ফাকুল জাল হক ওয়া যাল শ্রদ্ধা শ্রী শ্রী এছাড়াও আমার শ্রদ্ধা গুরুজন এবং ভাই বোনেরা আবারও আপনাদের ইসলামী নিয়মের শুভেচ্ছা জানায় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সবার উপর আল্লাহর সুখ শান্তি এবং দয়া বর্ষিত হোক ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা আজকের আলোচনার বিষয় হল হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা পবিত্র ধর্মগ্রন্থের আলোকে যেহেতু আমি এসেছি রবিশঙ্কর উত্তর দিতে তাই আমি বলি ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ হল শান্তি এটা সব মুসলমানের কর্তব্য সব মানুষেরই কর্তব্য পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেয়া যে এটা করে না সে মুসলমান নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে সবাইকে ভালোবাসো আমিও শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি আমি তাকে ওনার যে কথাগুলোর সাথে মেয়ে একমত সেগুলোর জন্য আমাকে ভালোবাসা ছাড়া তো কোন উপায় নেই তবে অন্য উপায় থাকলেও আমি আপনাকে ভালোই বাসতাম আপনি আপনার বক্তৃতায় ঠিকই বলেছিলেন যে উভয়ের মধ্যে সাদৃশ্যগুলোতে আমাদের একমত হওয়া উচিত আমি যেমন আমার বক্তৃতায় বলেছিলাম আমাদের এবং তোমাদের ভেতরের সাদৃশ্যগুলো লক্ষ্য কর প্রথম সাদৃশ্য কি তাই আজ আমরা এখানে এসেছি এই সাদৃশ্যগুলোর জন্য তবে আজকে আমরা একটি বিশেষ সাদৃশ্য নিয়ে কথা বলছি সেটা হল আল্লাহ যে আমরা একজন সর্বশক্তিমানের ইবাদত করি তাহলে আসুন আমরা প্রথমে এই সাদৃশ্যগুলো মেনে নিই পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে আর শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমাদের মধ্যে অমিল থাকলেও আমরা তাই যদিও আমি একমত না শ্রী শ্রী রবিশঙ্করের সব কথার সাথে তারপরও আমি এখানে এসেছি কারণ আমি তাকে ভালোবাসি আর কারণ আমাদের ভেতরের সাদৃশ্যগুলোর ব্যাপারে আমি একমত কিন্তু আমরা যখন কাউকে ভালোবাসি বলা হয় থাকে যে বাবা দয়ালু হওয়ার জন্যই নিষ্ঠুর হয় কখনো কখনো মানুষকে শুধ্রে দিতে হয় কারণ আমি তাকে ভালোবাসি চিন্তা করেন একটা শিশু কোনো কথা বলল যেটা ভুল সে একটা বিল্ডিং থেকে লাভ দিতে যাচ্ছে দশতলা থেকে আমি বলতে পারি না তোমাকে ভালোবাসি এগিয়ে যাও কারণ আমি তাকে ভালোবাসি যেহেতু আমি ভালোবাসি আমি তাকে থামাবো আর যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি অনেক বেশি এটা আমার আকাঙ্ক্ষা যে তাঁর আন্তরিকতায় কোন সন্দেহ নেই তার উদ্দেশ্য হল হিন্দু আর মুসলমানদের একত্রিত করা কিন্তু যারা আমার মতো খোলা মনের না তারা গুরুজির কথা ধরতে পারেন তাই যেহেতু আমি গুরুজিকে ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর সেজন্যই আমি এই পয়েন্টগুলোর কথা বললাম আর আমি জানি যে তিনি আমার কথা ভালোভাবেই নিয়েছেন তিনি রেগে যাননি কারণ আমি তাকে ভালোবাসি আমিও ভালোবাসি শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কে বলে যে খোদাকে দেখা যায় না দিওয়ানাকে প্রশ্ন করো খোদাকে সব জায়গায় দেখা যায় আল্লাহ পবিত্র সুরা ফুসিলতের তিপান্ন নম্বর আয়তে উল্লেখ করেছেন যে আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগৎ এবং উহাদের নিজেদের মধ্যে যাহাতে উহাদের নিকট সুস্পষ্ট হয় উহাই সত্য আল্লাহ বলেছেন তিনি তার নিদর্শনাবলি দেখাবেন আমরা যখন তারা দেখি আমাদের সৃষ্টিকর্তার কথা মনে পড়ে যায় তিনি সৃষ্টিকর্তা যখন আমরা সূর্য দেখি আমাদের তার কথা মনে পড়ে যখন আমরা চাঁদ দেখি আমরা তার কথা মনে করি তাই দিওয়ানা নয় আল্লাহ বলেছেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন প্রত্যেকটি মানব সন্তান তারা এগুলো দেখবে তিনি তার নিদর্শন দেখাবেন শুধু দিওয়ানা নয় প্রত্যেকটি মানব সন্তানের কাছে তিনি তাদেরকে নিদর্শন দেখাবেন একেবারে শুধু আকাশ পর্যন্ত তাদের কাছে যতক্ষণ পরিষ্কার না হয় যে এটাই সত্য তাই এগুলো হলো সর্বশক্তিমান স্রষ্টার নিদর্শন কিন্তু এগুলো সৃষ্টিকর্তা নয় তাই দিওয়ানা আল্লাহকে দেখে তার মানে এই না যে নিদর্শনগুলি দেখে সে বলতে পারে না যে अथवा चाँद आल्लर प्रतिक्री श्री रविशंकर इसलम धर्मे सूर्य प्रचंडता विकिरण कर बास कर अनुपयोगी लिखे चाँद तारा एक मानस के शांत कथा मन कर तरह प्रतीक इसलम धर्म आल्लर प्रतीक चाँद और तारा कख आल्लर प्रतीक छा এটা হলো পাকিস্তানের প্রতীক এখানে যে ফ্ল্যাগটা আছে এটা ইসলামের ফ্ল্যাগ না এটা হলো পাকিস্তানের ফ্ল্যাগ এবং যেহেতু আমি গুরুজিকে অনেক ভালোবাসি আল্লাহ পবিত্র করুন ফসিলতের সাঁত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে নিদর্শনা বলির মধ্যে রয়েছে রজনী এবং দিবস সূর্য এবং চন্দ্র কিন্তু তোমরা চন্দ্র সূর্যকে সিজা সৃষ্টি করিয়াছেন যখন আল্লাহ নিদর্শনগুলির কথা বলা হচ্ছে করোনা অনুযায়ী সূর্য আল্লাহ নিদর্শন এমন এমনকি চাঁদ তার তবে আমরা ভালোবাসব সৃষ্টিকর্তাকে তার সৃষ্টিকে নয় ইবাদত করব সৃষ্টিকর্তা তার সৃষ্টির নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমরা মূর্তি পূজারীদের নিন্দা করব না আমি তার সঙ্গে একমত আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করব পবিত্র আনামের আট নম্বর আয়ের উল্লেখ আছে যে নিন্দা করিও না গালি দিও না আল্লাহকে ছাড়া যাহাদিগকে তাহারা ডাকে কেননা অজ্ঞানবশত তাহারাই নিন্দা করিবে গালি দিবে আল্লাহ সহান তালাকে আমি তার সঙ্গে একমত কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যখন তারা জ্ঞানের জন্য আসবে তাদের জ্ঞান দিও উদাহরণস্বরূপ যদি কেউ বলে দুই যোগ দুই সমান তিন দুই যোগ দুই সমান চার দুই যোগ দুই সমান পাঁচ আমি বলতে পারি না যে সবগুলো ঠিক কারণ আমি তোমাকে ভালোবাসি বরং আমি বলবো। আমি তোমাকে ভালোবাসি এই কারণেই বলছি দুই যোগ দুই সমান চার এটাই ঠিক বাকি সবগুলো ভুল কেউ হয়তো এখানে সুযোগ নিয়ে বলতে পারে এই নাও দুই টাকা এই যে এক টাকা এবার আমাকে চার টাকা দাও এই নও দুই লক্ষ টাকা এই যে আরো এক লক্ষ টাকা এবার আমাকে চার লক্ষ টাকা দাও আমি তাকে সুদ্র দেব কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি আর আমার কথা শুরুতে বলেছিলাম পবিত্র কোরণে সুরা আল ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ আছে যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্যই শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন হাসিকে সহজলভ্য করবেন না ক্রোধকে দুষ্প্রাপ্য করুন আমি বলি হাসিকে ফ্রি করে দিন হাসিকে একদম ফি করে দিন আমরা ভালোবাসব প্রত্যেক মানুষকে তাদের সাথে হাসি মুখে কথা বলব তবে একই সাথে যেহেতু তাদের ভালোবাসি যেহেতু তারা আমাদের আপন যেহেতু আমরা একে অন্যের ভাই একই সৃষ্টিকর্তায় আমাদের সষ্টা এই কারণেই যদি কেউ কোনো ভুল করে থাকে আমরা তার নিন্দা করব না তাকে ঠাট্টা করব না তবে সুধরে দেব যদি আমার কোন সন্তান ভুল করে আমি তাকে বলব না যেহেতু আমি তাকে ভালোবাসি এই ভুল কাজে বাধা দেব না যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তাকে সুদরে দেব যাতে করে সে বুঝতে পারে কোনটা ঠিক এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন যে যুক্তির উপর নির্ভর করবেন না কিন্তু আমি দেখেছি তিনি অনেক যুক্তিবাদী মানুষ একজন ড্রাইভারের উদাহরণ দিয়েছেন এছাড়াও তিনি আরো উদাহরণ দিয়েছেন সেগুলো যুক্তি এজন্য কোরআন বলে যে এই তাদের জন্য যারা বুঝতে পারে আধ্যাত্মিকতার একটি দাবি হলো বিশ্বাসযোগ্যতা কি আমার মতো যুক্তিও দাবি করে এটাই আলাদা করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল সময় যেহেতু কম তাই আমি সব কথা বলতে পারবো না তবে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক ভালো কথা বলেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই আমি তাকে বলতে চাই যে তিনি হয়তো বইটা পড়েছেন আগে পবিত্র কোরআনের অনুবাদ আমি তাকে আবারও পড়তে অনুরোধ করব এই বই এই অনুবাদটা হলো নিজের বাণী আল্লাহ সুবান তালার সর্বশক্তিমান স্রষ্টার পবিত্র কোরআন আমি আর দুই মিনিট কথা বলবো। এই বই এই পবিত্র কোরআন আমাদের সৃষ্টিকর্তার বাণী আর আজকের বিষয় হল ঈশ্বরের ধারণা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে সেজন্য আমি আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কথাই বলছি আর ধর্মগ্রন্থগুলির কথা বলছি কারণ আমি যা বলছি সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি শ্রী শ্রী রবিশঙ্কর যা বলেন অথবা অন্য কেউ যা বলেন সেটা শোনার জন্য আপনারা এখানে আসেনি আপনারা শুনতে এসেছেন ঈশ্বরের ধারণা সম্পর্কে ধর্মগ্রন্থ অনুযায়ী আমি এখানে কথা বলবো পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী সেজন্যই আপনারা এসেছেন আর এই বই পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আমি বলবো জীবন দর্শনের উপরে সবচেয়ে সেরা বই এ কথা ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করকে কারণ তাকে ভালোবাসি তাকে আমন্ত্রণ জানাই আর্ট অফ লিভিং এর এই ক্লাবে আমরা এক কোটি তিরিশ লক্ষ মুসলমান আছি আমন্ত্রণ জানাই কারণ তাকে ভালোবাসি আর্ট অফ লিভিং এর এই ক্লাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আমার কথা এখনই শেষ করব পবিত সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে একমাত্র দিন একমাত্র ধর্ম একমাত্র জীবন ধারণের উপায় একমাত্র আর্ট অফ লিভিং যা গ্রহণযোগ্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে সেটা হল শান্তি অর্জন করা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে দেওয়ান আলমী এখন মন্ত্রী আসবেন শ্রী শ্রী রবি শঙ্করজী আগে ঠিক করা ছিল না তবে সভাপতি হিসাবে আমি ঠিক করেছি যে উনিও ড জাকির নায়েকের বক্তৃতার উত্তরে কথা বলবেন আরো তিন মিনিট সময় আপনারা জানেন আজকের এই বিশৃঙ্খলাময় পৃথিবীতে আমরা মাঝে মধ্যে অন্য মানুষের উপকার করতে গিয়ে আসলে তাদের ক্ষতি করে ফেলি আমরা প্রায় ভাবি যে আমরাই ঠিক পথে আছি তাই অন্যদেরকে আমাদের পথে নিয়ে আসার চেষ্টা করি আমার মনে হয় আমাদের এটা করা উচিত নয় শুধুমাত্র তখন আমরা একসাথে শান্তিতে থাকতে পারব আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে সন্তান উপর থেকে লাভ দিয়ে পড়ছে এখন সন্তান চায় না যে বাবা তা সব ব্যাপারে নাক গলাক আসলে বাবা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আবার সন্তান বলতে কাকে বোঝাচ্ছেন আমরা এসব কুতর্ক করবো না বিভিন্ন যুক্তি দেব না বলব না যে একমাত্র আমরাই ঠিক। আমাদের এমনটা করা উচিত নয়। আমরা প্রায় সমালোচনা করি অন্য মানুষের বিশ্বাস নিয়ে তাদের ধর্ম নিয়ে কেননা সবাই মনে করে যে আমরাই ঠিক আর আমাদের অধিকার আছে এই পৃথিবীকে বদলানো আসুন আমরা আগে নিজেকে বদলে ফেলি সবাইকে ভালোবাসি অনুভব করি স্বর্গের সুখ কে শক্তহীন ডাক্তারদের ব্যথাকে এই নিয়ে কথা হচ্ছিল আর সবাই এই ব্যাপারটা নিয়ে খুব তর্ক বিতর্ক করছিল তখন ওখানে একজন বয়স্ক লোক একটা বেত নিয়ে আসলেন এবং সবাইকে আঘাত করলেন এখন বুঝলেন তো ব্যথাটা কি আপনাকে আগে ব্যাথা অনুভব করতে হবে তা না হলে আপনি ব্যথা সম্পর্কে যত কথাই বলেন না কেন সেটা মূল্যহীন হয়ে পড়বে ব্যাথা অনুভব করা কিন্তু আলাদা। কথা হলো ব্যাথাকে অনুভব করতে হবে আধ্যাত্মিকতা হচ্ছে একজন মানুষের নিজের ব্যাপার অন্য মানুষের কথা আধ্যাত্মিকতা অর্জন করা যায় না আমি দুঃখিত যে আমি ভগবান রজনীশকে নিয়ে কিছু কথা বলছি তাকে নিয়ে এই দেশে অনেক কথা হয়েছে আমি বলবো যে একজন রজনীশ তার কিছু নিজস্ব দর্শন থাকতেই পারে তবে এতে প্রলুব্ধ হবেন না কারণ এমন দু একটি খারাপ দৃষ্টান্ত পৃথিবীর সব ধর্মে পাওয়া যায় এদেরকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে কখনোই কারো ধর্মকে ছোট করবেন না এটা আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ হোক সেটা জৈন ধর্ম বা হোক শিখ ধর্ম শিখ ধর্মের লোকেরা বলবে তাদের গ্রন্থই হচ্ছে সর্বশেষ গ্রন্থ বাহাই ধর্মের লোক বলবে তাদের ধর্মগ্রন্থ সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এটা ঈশ্বরের চূড়ান্ত বাণী তাহলে এই পার্থক্যটা সব জায়গাতে আছে আমরা তাতে শ্রদ্ধা করব। আমরা ভালোবাসব একেবারে অন্তর দিয়ে মুখের কথায় নয় মাঝে মধ্যে আমরা বলি আমি আপনাদের খুব ভালোবাসি এটা কিন্তু আমাদের শুধু মুখের কথা অন্তরের কথা এটা নয় কোনো মতামত দেবেন না প্লিজ আমরা কোন নিজস্ব মতামত দেব না তবে আমরা ভালোবাসব পুরো মানব জাতিকে আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি যে আমরা এখন থেকে অনুসরণ করব অহিংসার পথ কোনো ভায়োলেন্স চলবে না যদি সন্তান লাভ দিয়ে পড়তে চায় আপনি সেখানে তাকে যেভাবে সাহায্য করতে পারেন সাহায্য করুন কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন সন্তানের ঘাড়ির উপর না পড়েন তাহলে সন্তান মারা যাবে আপনার উদ্দেশ্য সন্তানকে রক্ষা করা তাকে হত্যা করা নয় কিন্তু আপনি যদি পড়ে যান আপনার সন্তানের উপর আপনার সন্তান কিন্তু আমরা সবাই মিলে পুরো পৃথিবীতে একটা পরিবার হিসেবে শান্তিতে বসবাস করতে পারি কি না ওম শান্তি শান্তি শান্তি থ্যাংক ইউ শ্রী শ্রী রবিশঙ্কর জি আপনার বক্তৃতার জন্য আমাদের সামনে এই দুজন শ্রদ্ধেয় বাকপটু এবং জ্ঞানী বক্তা এতক্ষণ তাদের বক্তৃতা দিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে হিন্দু এবং ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থগুলির আলোকে তারা দুজনই বেশ বিচক্ষণতা এবং আন্তরিকতার সাথে বক্তৃতা দিলেন তারা কত ভালো বলেছেন আমি চেয়ারম্যান হিসেবে সে কথা বলব না কারণ এখানে আমার নিরপেক্ষ থাকাই উচিত চেয়ারম্যান হিসাবে সেটাই আমার দায়িত্ব এখানে সেই বিচারের ভার আমি দেব দর্শক আর শ্রোতাদের তারা যা বুঝেছেন যে তথ্য তারা পেয়েছেন যে যুক্তি তারা শুনেছেন আপনাদের বুদ্ধি দিয়ে আর মানুষ হিসাবে যে বিবেচনাবোধ আপনাদের আছে সেটা দিয়ে আপনারা বিচার করবেন আর আপনারাই ঠিক করবেন আপনারা শিখবেন এবং বিচার করবেন এই দুইজন বক্তা যে বিষয়ের উপর বক্তৃতা দিয়েছেন সেটা এবার আমি শুরু করব মূল অনুষ্ঠান এবার শুরু হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব যেখানে শ্রোতারা অংশগ্রহণ করবেন যাতে করে এটা শুধু বক্তিতার অনুষ্ঠান না হয় যেখানে শ্রোতারা এই দুইজন বিখ্যাত বক্তাদের কাছ থেকে তাদের ধারণা পরিষ্কার করে নিতে পারবেন বিভিন্ন রকম প্রশ্ন করে তাদের সন্দেহ দূর করতে পারবেন এখানে আপনি সুযোগ পাচ্ছেন আপনার সন্দেহকে তুলে ধরা। আপনার মনের প্রশ্নটি করার উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব ঈশ্বরের ধারণাকে বোঝার জন্য হিন্দু ধর্ম এবং ইসলামের পবিত্র গ্রন্থগুলির আলোকে এখানে উপস্থিত শ্রোতাদের বলছি যেহেতু আমাদের হাতে সময় বেশ কম তাই সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার সময় কিছু নিয়ম মেনে চলার জন্য আপনাদের প্রশ্নগুলি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র হিন্দু ধর্ম আর ইসলাম ঈশ্বরের ধারণার উপর অপ্রাসঙ্গিক প্রশ্ন বা বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন বা বিশেষ উদ্দেশ্যে করা প্রশ্ন গ্রহণযোগ্য হবে না দয়া করে আপনার প্রশ্ন সংক্ষিপ্ত এবং সহজভাবে বলুন আমি বক্তাদের অনুরোধ করব শ্রোতাদের প্রশ্নের উত্তর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে দেওয়ার জন্য সময়ের স্বল্পতা এবং অন্যান্য আরো বিভিন্ন কারণে এবং অনুষ্ঠানটি প্রশ্ন পর্বটি আকর্ষণীয় ও শিক্ষামূলক করার জন্য এখানে কোন প্রশ্নটি গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দয়া করে প্রশ্ন করার আগে আপনার নামও পেশা বলবেন যাতে করে আমাদের বক্তারা আপনার প্রশ্নের আরো যথাযথ উত্তর দিতে পারেন প্রথমে প্রশ্ন করছেন বামপাশের মাইকের সামনে যিনি রয়েছেন প্রশ্ন করছেন শ্রী শ্রী রবি শঙ্করজিকে আমার নাম মোহাম্মদ আজিম উদ্দিন ইলিয়াস আর আমি একজন দায়ী ইসলামের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দে আমার প্রশ্ন শ্রী রবিশঙ্করের কাছে যে ডাকির ঈশ্বরের একত্ববাদ এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শর্তগুলি বললেন বেদ এবং কোরআন থেকে আপনি কি এই এক ঈশ্বরের ব্যাপারে একমত কোরআন এবং বেদ অনুযায়ী নাকি না আশা করি আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি উনি কোরআন এবং বেদের যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে ভিন্ন কোনো মত থাকতে পারে না অবশ্যই আমি একমত দ্বিতীয় প্রশ্ন করবেন ডানপাশের জন ড জাকির নায়কটি আমার নাম বইটা সম্পর্কে আপনার কি ধারণা হিন্দু অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড লিখেছেন শ্রী শ্রী রবিশঙ্কর পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম বিশ বছর আগে আমার বাবা বেদ বাইবেল ইত্যাদি গ্রন্থ সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখতেন আর আলহামদুলিল্লাহ আমরাও ঠিক পথে এসেছি আর আমিও তাকে অনুসরণ করছি আর আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমি বই নিয়ে গবেষণা করি সেটা করতে গিয়ে আমি একটা বই পড়েছি হিন্দুইজম অ্যান্ড ইসলাম যেটা লিখেছেন মিস্টার শ্রী শ্রী রবিশঙ্করজি বইটা পড়তে গিয়ে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর কখনো এটা বলছে কখনো ওটা বইটা বেশ বিভ্রান্তিকর তিনি কি বলতে চাচ্ছেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমার মতামত জানতে চেয়েছেন শ্রী শ্রী রবি শঙ্করের বই সম্পর্কে বইটা বেশ বিভ্রান্তিকর এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে সেজন্য বইটা লিখেছিলেন আমাদের মানতে হবে যে তিনি নিজ স্টেজে বলেছেন যে তিনি বইটা তাড়াহুড়ো করে লিখেছিলেন আর বইটাতে বেশ কিছু ভুল আছে আর তিনিও সেটা স্বীকার করেছেন যদি আমার পুরো মতামত জানতে চান তাহলে ঘন্টাখানিক সময় লাগবে তবে আমি কয়েকটা সম্পর্কে বলি যেগুলো আজকের বিষয়ের সাথে সম্পর্কিত এখানে আমি বলবো যে বইটাকে মুসলমানদের বিভিন্ন রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থগুলির উপর গুরুত্ব দেওয়া হয়নি তার কয়েকটা নিয়ে আমি এখানে বলি যে তিনি তার বইতে লিখেছেন ৬ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আরবি শব্দ রমজান শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে রামা এবং ধ্যান ধ্যান মানে উপাসনা রামা মানে হৃদয়ের উজ্জ্বলতা তাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ উপাসনা করার মা এটা। যেটাই আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না রমজান এটা একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দ রমাদা থেকে যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে নবম মাস তখন তাকে গ্রীষ্মকাল এভাবেই নামটা এসেছে তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে আমি একেবারেই একমত না সেরকম একইভাবে বলা হয়েছে যে নামাজ ইসলামে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে যার অর্থ উপাসনা করা আর যা থেকে যার অর্থ ঈশ্বরের কাছাকাছি তাহলে এর অর্থ উপাসনা করা তবে নামাজ শব্দটা কোনো আরবি শব্দ না এই শব্দটা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যাবে না উপাসনা করা বা ইবাদত করাকে কোরআনে বলা হয়েছে সালাদব্দ ভারতীয় উপমহাদেশেও এই শব্দটা ব্যবহার করা হয় এটা ইসলামিক শব্দ না নামাজ একটা ফার্সি শব্দ যার অর্থ অধীনতা এটা কোনো ইসলামিক শব্দ না আরবি শব্দও না এরপর যদি আরও দেখেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গার বাহ এবং গ্রহ থেকে এক কথায় গাহবাহ আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এইভাবে কাবা একটি আরবি শব্দ যার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাব থেকে যার অর্থ ফোলানো এছাড়াও কাবা অর্থ কোনো বাড়ির উপর গম্বুজ কাবাতুল্লা কোনো বাড়ির উপর ফোলানো গম্বুজ তাই কাবা শব্দটা সংস্কৃত থেকে এসেছে আমার মতে এটা বিশ্বাসযোগ্য নয় এছাড়া এই বইয়ে আরো বলা হয়েছে যে আল হাজরে আসওয়াদ কালো পাথর যেটা রয়েছে কাবা শরীফের পাশে এই শব্দটার মূল সঙ্গে আসয়াতা যার অর্থ গাঢ় রঙের পাথর বা শিবলিঙ্গ এটা তো আমি একমত না হাজরে আসয়াদার উৎপত্তি আরবি শব্দ হাজার থেকে যার অর্থ পাথর আসয়াদা মানে কালো কালো পাথর এটাকে শিবলিঙ্গের সাথে তুলনা করা এটা ঠিক না এটা আরবি শব্দ এর মূল শব্দগুলো আরবি ভাষায় এছাড়াও আরও অনেক কথাই উল্লেখ করা হয়েছে তার বইতে যেগুলো ঠিক না যারা ইসলাম সম্পর্কে জানেন তারা বুঝবেন যে তার উদ্দেশ্যটা সচ্ছিল তবে ইসলাম সম্পর্কে না জানা কেউ বইটা পড়লে সেটাই বিশ্বাস করতে শুরু করবে উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে তার বইয়ের পৃষ্ঠা নম্বর এগারোতে বারো নম্বর অধ্যায়ে মৃতদেহ আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে বিচার করবেন না এখানে আমি বইটা ঠিক না ভুল সেটা নিয়ে বলতে আসিনি আমি বলতে চেয়েছি এটার পেছনের উদ্দেশ্যটাকে দেখুন আমি হয়তো খুব বেশি জানতাম না তবে আমার উদ্দেশ্য ছিল এই যে আমি চেয়েছিলাম মুসলমান এবং হিন্দুদের একত্রিত করতে বইটা যদি ভুল কথা বলে তাহলে পড়ার দরকার নেই ভাবার দরকার নেই তবে আমি যা বলতে চেয়েছি তা হলো প্রত্যেক ধর্মেরই ভালো দিক আছে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে সমস্যার রকম সমাধান হবে না একটা বিষয় হবে ডেনিশ ডেনিশ হতে হবে না সব জায়গা থেকে শিখুন আর একই সাথে অনুরোধ করছে শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করবেন না আমি এই বইটা মাত্র তিন দিনই লিখেছিলাম আমি জানি ভালোভাবে জানি আমি এই বইয়ের আরো অনেক ভুল আপনাদের সামনে বলতে পারি এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক সেগুলো সেটা যেন আমাদের হৃদয় বা মনে গেথে না যায় বুঝতে পেরেছেন আমি কি বলেছি বইটাকে বাদ দিন পড়ার দরকার নেই আমি নিজেও জানি বইটাতে ভুল আছে এর জন্যই দ্বিতীয় কপি বের করা হয়নি এটা একবারই ছাপা হয়েছিল সব মানুষকে একত্রিত করতে হবে এটাই ছিল আমার বইটার মূল উদ্দেশ্য এটা কোনো পাণ্ডিত্যের বই না আমি এই কথা বইয়ের ভূমিকাতে লিখেছি আর মুখ্যতা বারবার অনেকবার করে বলেছি বইটা যদি সব মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভালো তা না হলে আমি স্বীকার করছি বইটিতে ভুল আছে আর আপনারাও আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমাদের বক্তাদের আবারও এই অনুষ্ঠানে কিছু নিয়ম কানুন মনে করিয়ে দিতে চাই প্রত্যেক বক্তাই পাঁচ ছয় মিনিট সময় পাবেন তাদের কাছে করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে অনুরোধ করব এই যেমন এখানে দেড় দুই মিনিট বেশি লাগলো এতে বেশ অসুবিধা হয়ে যায় যদিও আমার সামনে একটা স্টপ রয়েছে কত সময় বেশি বা কম গেল সেটা হিসাব করার জন্য এতে করে আমার হিসাব রাখতে সমস্যা হয় আমি আমাদের বক্তাদের অনুরোধ করব আমরা নিয়ম মেনে চললে অনুষ্ঠানটি এই স্বল্প সময়ের মধ্যেই আরো ফলপ্রসূ হবে আমি শ্রোতাদের অনুরোধ করব দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং সরল করবেন শেষ ভদ্রলোক প্রশ্ন করতে গিয়ে প্রায় দশটি সেন্টেন্স বলেছেন প্রশ্নটা মাত্র চারটা সেন্টেন্সে বলতে পারেন এখানে আমরা প্রায় দুই তিন মিনিট সময় নষ্ট করলাম আমি আরও দুই তিন মিনিট সময় দেব ডাকিরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বক্তাদের অনুরোধ করব যে প্রশ্ন করা হয়েছে শুধু সেটার উত্তর দেওয়ার জন্য আপনি এই সময়ের মধ্যেই পরের উত্তরটার সাথে আগের উত্তরটাও দিতে পারেন থ্যাংক ইউ শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে তিনি তাড়াহুড়ো করে লিখেছিলেন আমাদের মানতে হবে যে তার আন্তরিকতার কোন অভাব নেই তিনি বলেন যে বইটা দ্বিতীয়বার ছাপাননি খুবই ভালো কথা এজন্য তাকে ধন্যবাদ জানাই যারা হিন্দু ও ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে জানতে চান আমি নিজেও একটা বই লিখেছি হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য নিয়ে বইটি প্রচুর পরিমাণে ছাপানো হয়েছে খুব শীঘিরই বইটির লক্ষ্য কপি ছাপানো হবে আপনাদের সবাইকে বইটি পড়ার অনুরোধ করছি নিশ্চয়ই এটা হিন্দু এবং মুসলমানদের একত্রিত করবে এতে সঠিক উদ্ধৃতি আছে আশা করি আমাদের কারো অনুভূতিতে এই আঘাত লাগবে না থ্যাংক ইউ এবার প্রশ্ন করা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের কাছে মহিলাদের মধ্য থেকে তিন নম্বর আমার নাম আসিয়া সামিরা হাসিফ আমি একজন কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিড সিসকো সিস্টেমস আমার প্রশ্নটা হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্যে তিনি ভালোবাসার সম্পর্কে বলেছেন অন্যদের না বদলানোর কথা বলেছেন এছাড়াও তিনি এই পৃথিবীর সবাইকে ভালোবাসার সময় যুক্তি ব্যবহারে নিষেধ করেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত কিন্তু আমার একটা বিষয় পরিষ্কার করতে ওনার উত্তরটা জানা দরকার পৃথিবীতে আজকের দিনে আমরা প্রায় শুনি যে আত্মঘাতী বোমা হামলা সন্ত্রাসী আক্রমণ ইত্যাদি কথা এই ধরনের ভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তাদেরও কিছু উদ্দেশ্য আছে তাই তার উদ্দেশ্যকে আমার শ্রদ্ধা করতে হবে তাহলে আপনি যেহেতু বললেন যে সবাইকে ভালোবাসতে হবে এবং আমিও তাকে ভালোবাসব এছাড়াও আপনি যুক্তি ব্যবহার করতে নিষেধ করেছেন তাহলে সে যে ভুল কাজ করছে এটা বলার কোনো অধিকার আমার নেই এই ব্যাপারটা আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ আমি কখনো যুক্তি ব্যবহারে নিষেধ করিনি প্লিজ আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না আমি বলেছি কুতর্ক করবেন না ভুল যুক্তি ভুল যুক্তি ব্যবহার করা যাবে না আর যুক্তি প্রদান করে একমাত্র কথা নয় হ্যাঁ আপনি অবশ্যই আত্মঘাতী হামলাকারী বা সন্ত্রাসীকে থামাবেন তারা মনে করছে শুধু তারাই ঠিক তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আর শুধুমাত্র তাদেরই পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে অন্য মানুষ বা অন্য কোনো ধর্মবিশ্বাসের ভিত্তির উপর তাদের কোনো রকম শ্রদ্ধাবোধ নেই তারা এতই উগ্রপন্থী যে তাদেরকে এই পথ থেকে অবশ্যই থামাতে হবে আমি কখনো বলিনি যুক্তি ব্যবহার করবেন না আমি বলেছি এমন যুক্তি দেবেন না যাতে মানুষ আলাদা হয়ে যায় ভুল যুক্তি ব্যবহার করে কাউকে কখনোই দোষারোপ করবেন না মানুষকে দোষারোপ করার জন্য আমরা আসিনি সবচেয়ে বড় অপরাধীরা বর্তমানে যারা কারাগারে শাস্তি ভোগ করছে এমন এক লক্ষ পঁচিশ হাজার কয়েদি আমাদের প্রোগ্রাম ফলো করছে ব্রিদিং এক্সারসাইজ সুদর্শন ক্রিয়া দেখবেন তাদের ভেতরে এবং জীবনে কি পরিবর্তন এসেছে তাই আমি আপনার প্রশ্নের উত্তরে বলছি যে আমি কখনই যুক্তির বিরুদ্ধে অবস্থান করছি না আমি আপনাকে অযৌক্তিক হতে বলছি না বলছি না তাদের কিছু শেখাবেন না না, আমি এমন কথা বলছি না তবে যুক্তির কথা বলে অন্য মানুষের ঐতিহ্যকে কখনোই অশ্রদ্ধা করবেন না এটা সবার প্রতি আমার একান্ত অনুরোধ পরের প্রশ্ন মহিলাদের কাছ থেকে ড জাকিরের কাছে হ্যাঁ আমার প্রশ্নটা ড জাকির নায়কের কাছে তবে প্রথমেই আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে তার এই জ্ঞান গর্ভ বক্তৃতার জন্য ধন্যবাদ ভবিষ্যৎবাণী করা হয়েছে বোন আপনি প্রশ্ন করেছেন যে মহানবী মোহাম্মদ সাল্লা কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কি না আমি এখানে আবারও এই বইটা সাহায্য নেব তবে প্লিজ শ্রী শ্রী রবিশঙ্কর এই বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন শিরোনাম হল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী তিনি রেফারেন্স দিয়েছেন ভবিষ্য পুরানা পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক হচ্ছে পাঁচ থেকে ছয় গুরুজি এটা একমাত্র রেফারেন্স যেটা আপনি এই বইয়ে উল্লেখ করেছেন এটা একদম খাঁটি এটা পুরোপুরি ঠিক আমি আপনার সাথে পুরোপুরি একমত নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎবাণী এই শিরোনামে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক জায়গায় বেদের উদ্ধৃতি দিয়েছেন শুধুমাত্র নবী মোহাম্মদের কথা বলার সময় তিনি রেফারেন্স দিয়েছেন ধর্মগ্রন্থ থেকে আর সেটা হল ভবিষ্য পুরানা পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে ছয় আমি অভিনন্দন জানাই শ্রী রবিশঙ্করকে আপনি যা বলেছেন তা হান্ড্রেড পার্সেন্টেক্ট আমি আরো বলি রেফারেন্স দেওয়া থাকলেও শ্লোকটা সেখানে বলা হয়নি যদি আপনি ভবিষ্য পুরানা পড়েন পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এখানে বলা হয়েছে যে একজন বহিরাগত আসবেন একজন বিদেশি অন্য ভাষায় কথা বলবেন সংস্কৃত ছাড়া তিনি আসবেন তার সঙ্গী সাথীদের নিয়ে অর্থাৎ শাহাবাগন এবং তার নাম হবে মুহাম্মদ আর রাজা ভোজ এই ব্যক্তিকে স্বাগত জানাবেন সম্মানের সাথে এবং বলবেন ও মানব জাতির গর্ব ও আরবের অধিবাসী সংস্কৃত শব্দটা হলো মরস্থাল সেই ব্যক্তি আসবেন বালির স্থান থেকে একটি মরুভূমি থেকে এবং তিনি এক বিশাল কাহিনী তৈরি করবেন শয়তানকে ধ্বংস করে কথা আর উল্লেখ আছে ভবিষ্যৎ পুরানায় পর্বত খন্ডতেন শ্লোক দশ থেকে সাতাশে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন এর আগে শত্রুকে হত্যা করা হয়েছে এবার আরও শক্তিশালী শত্রু আসছে আমি একজন ব্যক্তিকে পাঠাব যার নাম মোহাম্মদ যাতে করে মানুষজন ঠিক পথে থাকে এবং ও রাজা তুমি পিসাসদের রাজ্যে কখনো যেও না আমি তোমাকে আমার দয়া দিয়ে শুদ্ধ করে নেব অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি এসে বলবেন যে ঈশ্বর পরমাত্মা তাকে পাঠিয়েছেন এজন্য যে আর্য ধর্মের ধর্ম যেন টিকে থাকে আমি সত্যের ধর্মকে প্রতিষ্ঠা করে যাব আমার অনুসারীদের সুন্নতে খাতনা দেয়া থাকবে আমরা জানি যে মহানবী ইসালামের অনুসারীরা খাতনা করেন তাদের মাথার পেছনে কোন লেজ থাকে না সিন্ডিও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে তারা একটা বিপ্লব সৃষ্টি করবে তাদের ইবাদতের সময় আজান দেবে তারা সব সবসময় হালাল প্রাণী খাবে তবে শুকরের মাংস খাবে না আর কোরআনে চার জায়গায় উল্লেখ আছে সুরা আল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়তে সুরা আল মাইদার তিন নম্বর আয়তে সুরা আল আনামের ১৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়তে এবং সুরা আল নেহালের একশো পনেরো নম্বর আয়াতে যে আপনারা শুকর খাবেন না আর উল্লেখ আছে যে তারা নিরামিষ বোঝি হবে না আমিষ বোঝি হবে তাদের বলা হবে মুসলমান মহানবীর সাের কথা আরো বলা হয়েছে ভবিষ্য পুরানায় পর্ব তিন খণ্ড এক অধ্যায় তিন শ্লোক একুশ থেকে তেইশে তার কথা আরো বলা হয়েছে আথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একশো নম্বর অনুচ্ছেদের এক থেকে ১৪ পরিচ্ছেদে যাকে বলা হয় কুন্টাপ সুপতাস কুন্টাপ মানে লুকানো গ্রন্থি যার অর্থ পরে জানা যাবে সময়কাম তাই পুরো বলতে পারছি না প্রথম অনুচ্ছেদে বলছে তিনি নারাংসা যাকে প্রশংসা করা হয় তিনি হলেন কাউরামা শান্তির রাজপুত্র যিনি ক্ষমতাবান ব্যক্তি তাকে রক্ষা করা হবে ষাট জন শত্রু থেকে এই সবই নির্দেশ করছে মোহাম্মদ মহাম্মদ সাল্লাহামকে তার কথা আরো বলা হয়েছে অথর্ব বেদে নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদে ছয় নম্বর পরিচ্ছদে আজাবের যুদ্ধে অথর্বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদে সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে তিনি ২০ জন তাকে পরাজিত করবেন সে সময় মোটামুটি এই কয়জনই নেতা ছিল মক্কায় এছাড়া উল্লেখ আছে রিজ্বেদের এক নম্বর গ্রন্থের ত্রিপান্ন নম্বর অনুচ্ছেদে নয় নম্বর পরিচ্ছেদে তার কথা উল্লেখ আছে সামবেদে অগ্নিমন্ত্র চৌষট্টি নম্বর বলা হয়েছে যে তিনি তার মায়ের দুধ পান করবেন না আমরা জানি মহানবী সাল্লাম মায়ের দুধ পান করেননি তাকে আরো বলা হয়েছে আহম্মদ যিনি নিজের প্রশংসা করেন যেটা মোহাম্মদ সাল্লাহামের আরেক নাম সামবেদে উত্তর চিক এক হাজার নম্বর মন্ত্রে সামবেদের দ্বিতীয় অধ্যায়ের একশো বান্ন নম্বর অনুচ্ছেদে তাকে একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে আহম্মদেদের আট নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদে ষোলো নম্বর পরিচ্ছেদে অথর্বেদের বিশ নম্বর গ্রন্থের ১২৬ ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে চোদ্দ নম্বর পরিচ্ছেদে ঋগবেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদে দশ নম্বর পরিচ্ছেদে তাকে এখানে বলা হয়েছে নারা সাংসা নারা সাংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নর বা মানুষ সাংস অর্থ প্রশংসনীয় সেই মানুষ যে প্রশংসনীয় এই শব্দটা আরভিতে বললে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে নবী মোহাম্মদ সাল্লাহামের উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে যার সংস্কৃত হল নানা সাংসা বিভিন্ন ধর্মগ্রন্থে ঋগবেদের এক নম্বর গ্রন্থের তো নম্বর অনুচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ ঋগবেদের এক নম্বর গ্রন্থে আঠারো নম্বর অনুচ্ছেদ নয় নম্বর পরিচেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো নম্বর অনুচ্ছেদ চার নম্বর পরিচ্ছেদ ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো নম্বর অনুচ্ছেদে তিন নম্বর পরিচ্ছেদ ঋগবে দুই নম্বর গ্রন্থে তিন নম্বর অনুচ্ছেদ দুই নম্বর পরিচ্ছদে ঋগবেদের পাঁচ নম্বর গ্রন্থে পাঁচ নম্বর অনুচ্ছেদে দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের সাত নম্বর গ্রন্থে নম্বর অনুচ্ছেদে নম্বর পরিচ্ছেদে অনুচ্ছেদে অনুচ্ছেদে যজুর্বেদ অধ্যায়ের তাহলে এখন আপনারা সবাই বেদকে শ্রদ্ধা করবেন ড জাকির নিজের মুখে বললেন সবারই বেদকে শ্রদ্ধা করা উচিত এবং আপনারা কেউ ভাববেন না যে এটা কাফির বা অবিশ্বাসীদের বই প্রত্যেক মুসলমানেরই এই গ্রন্থকে শ্রদ্ধা করা উচিত আর আমি ড জাকির নায়ককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বেদের এই সত্যটাকে সবার কাছে জানানোর জন্য যে বেদ একই শিক্ষা একই জ্ঞান মানবতা ভালোবাসার কথা বলে থাকে ধন্যবাদ সবাইকে এরপরের প্রথম রবিশঙ্করকে পুরুষদের মধ্য থেকে শুরু করুন আমি সাইদ মহিউদ্দিন শামীর আমি এম এস এন এ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ল্যাব ম্যানেজার আমার প্রশ্ন শ্রী শ্রী রবি কাছে আপনি খুব খুব সুন্দর কথা বলেছেন আপনি বলেছেন আমরা ভালোবাসব সবগুলো ধর্মকেই কিন্তু এই কিছুদিন আগে এখানে একটা সন্ত্রাসী আক্রমণ হল আর আমি সেই রাতে হসপিটাল থেকে এর কিছুটা দেখেছিলাম একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াতে বলেছিল যে সে একজন লোককে সেখানে গোলাগুলি করতে দেখেছিল তখন রাত প্রায় পনেরো আটটার মতো হবে তবে পরে দেখা গেল যে কেউ সে কথার গুরুত্ব দিচ্ছে না আর তার পরের দিন মিডিয়ায় ইন্ডিয়ার মিডিয়ায় সমালোচনা করা হলো শুধু ইসলামকে আমি শ্রী রবিশঙ্করকে প্রশ্ন করতে চাই যে আপনি সব ধর্মকে ভালোবাসতে বলেছেন কিন্তু ইন্ডিয়া সন্ত্রাসের কথা বলতে গিয়ে শুধু ইসলামের সমালোচনা করে কেন আজকের আলোচনার বিষয়ে ঈশ্বরের ধারণা নিয়ে আমি আসলে আমি আমি বলতে যাচ্ছি আপনাদের বলতে পারি যে আমি মিডিয়ার মুখপাত্র নই আমি সরকারের মুখপাত্র নই পুলিশের মুখপাত্র নই আমি কারোর হয়ে কথা বলতে পারি না সেই একইভাবে আপনার ধর্মের মুখপাত্র কেবলমাত্র আপনি একাই নন আরো মানুষ আছেন প্রতিটি মানুষই তার ধর্মের মুখপাত্র হিসেবে কাজ করেন। এখনকার দিনে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে আর দুর্ভাগ্যজনকভাবে এর সাথে শুধু ইসলামকি জড়ানো হয়েছে যেটা একেবারেই ঠিক নয় তবে এই চেহারাটা এই মানসিকতাটা আমাদেরকে বদলাতে হবে ইসলাম ধর্মের অনুসারীরা অন্য ধর্মকে মেনে নিতে পারে না এই চেহারাটা পাল্টে ইসলামের অনুসারীদের আরো বেশি বেশি সংযমী হতে হবে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক তরুণ এবং জ্ঞানীগুণী রয়েছেন আপনাদেরকে এটা শুরু করতে হবে যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টায় আর আমার ধারণা এটাই প্রথম পদক্ষেপ আজ যেমন আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়েছি এভাবে আমরা আবারও একত্রিত হব আর পৃথিবীকে দেখিয়ে দেব যে আমরা শান্তি ভালোবাসি একে অপরকে শ্রদ্ধা করি এবং অন্য ধর্মকে শ্রদ্ধা করি কাউকে আমরা দোষারোপ করি না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি আকবর আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্নটা হল শ্রী শ্রী রবি শঙ্করজি তার লেখা একটা বইতে বলেছেন যে কোরআন মুসলমানদের অনুমতি দিয়েছে যে তারা কাফেরদের হত্যা করবে কথাটা কতখানি সত্যি সে ব্যাপারে কিছু বলবেন কি আমি শ্রোতাদের অনুরোধ করব শ্রী শ্রী রবি শঙ্করজির অনুরোধেই বলছি শ্রোতাদের আবারও বলছি যে দয়া করে ওনার লেখা বইটা নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না কারণ উনি স্বীকার করেছেন যে কিছু বিষয় হতে পারে কিছু ভুল আছে কিন্তু আর উদ্দেশ্য সেটা ছিল না এটা আমাদের বুঝতে হবে আর আমি অনুরোধ করব শ্রোতাদের পক্ষ থেকে আর আয়োজকদের পক্ষ থেকেও যারা প্রশ্ন করছেন আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে তবে প্লিজ আমাদের আজকের এই অনুষ্ঠানের সাথে বলছি আর আজকের এই আলোচনার বিষয় বোঝার জন্য আমি অনুরোধ করব দয়া করে ওই বই নিয়ে কোনো প্রশ্ন করবেন না এটা বাদে আপনি অন্য প্রশ্ন করতে পারেন আপনি অন্য কোন প্রশ্ন করতে চাইলে করতে পারেন না হলে পরের জনকে প্রশ্ন করতে দিন আপনি একই টাইপের প্রশ্ন করতে পারেন তবে উনি কি বলেছেন সেটা নিয়ে আর প্রশ্ন না আমি অনুরোধ করব দয়া করে উনি কি বলেছেন সেটা নিয়ে আর সমালোচনা করবেন না কারণ উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি এ ব্যাপারে কম জানেন আজকের এই মিটিংয়ে আমরা এসেছি আমাদের সাদৃশ্যগুলো দেখতে কোনো একটা বিশেষ ব্যাপারে একজনের হয়তো একটু কম জ্ঞান থাকতে পারে কোনো কোন ব্যাপারে শ্রী শ্রী রবি শঙ্করজি হয়তো ডক্টর জাকির নায়কের চেয়ে বেশি জানে আর সেজন্য সেভাবে বলতেও পারবে সে একইভাবে ডক্টর জাকির নায়ক হয়তো কিছু কিছু ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্করজীর চাইতে বেশি জানে আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের একত্রিত করা ईश्वर की खाद्य खबर अनुमति दिए भाई प्रश्न कर हिंदू और मुसलमान देर्मग्रंथे ईश्वर খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন কিনা এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কোন মুসলমান যদি শুধু নিরামিষ খাবার খায় তারপরে সে খাঁটি মুসলিম হতে পারে ইসলামে এমন কোন নির্দেশ নেই যে আপনি শুধু নিরামিষই খাবেন তবে পবিত্র কূরণেশ্বর মাইয়েদের এক নম্বর আয়াত আছে যে তোমাদের অনুমতি দেয়া হল সেই সব চতুষ্পদ প্রাণীর মাংস খাওয়ার জন্য যাহা হালাল বাকিগুলো হারাম শীত নিবার এবং তাহলে আল্লাহ আমাদের আমিষ খাওয়ার অনুমতি দিয়েছেন খাওয়াটা বাধ্যতামূলক না তবে খেতে চাইলে খেতে পারেন আর বিজ্ঞানও বলে আমিষ জাতীয় খাবারে প্রচুর খাদ্য থাকে খেতে সুস্বাদু আর আপনারা যদি লতাপাতা পাতা প্রাণীদের দাঁতগুলো দেখেন যেমন ধরুন গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু লতাপাতা খায় কোনো মাংস খায় না এখন যদি মাংসাশী প্রাণীগুলোর দাঁতগুলো দেখেন যেমন ধরুন সিংহ বাঘ চিতা তাদের দাঁতগুলো মাংস খাওয়ার উপযোগী দাঁতগুলো সুচালু দাঁতগুলো তীক্ষ্ণ এখন যদি মানুষের দাঁত একটু ভালো করে দেখেন আমাদের সমান দাঁত আছে আমাদের সুচাল দাঁতও আছে এখন ঈশ্বর যদি আমাদের শুধু নিরামিষ খাওয়ারই অনুমতি দিতেন তাহলে সুচালো দাঁত দিলেন কেন আমাদের দাঁতগুলো হল সর্বভোজী প্রাণীর দাঁত তাই ঈশ্বর আমাদের এমনভাবে দাঁত বানিয়েছেন যাতে আমরা আমিষ ও নিরামিষ দুটোই খেতে পারি আমিষ নিরামিষ একই সাথে তার মানে শাকসবজি এবং মাছ মাংস এরপর আপনি দেখবেন যে আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ এবং নিরামিষ দুটোই হজম করতে পারে যদি আপনি জোর করে কোন গরু ছাগল বা ভেড়াকে মাংস খাওয়াতে চান তারা হজম করতে পারবে না সেই একইভাবে সিংহ বাঘ বা চিতা বাঘকেও কোন নিরামিষ বা শাকসবজি খাওয়ান তারা হজম করতে পারবে না মানুষ সবই হজম করতে পারে মানুষের একটা বৃহতন্ত্র আছে নিরামিষ হজমের পাশাপাশি মানুষ তাই আমিষও হজম করতে পারে মাছ মাংস কিছু আমিষ আছে যা আমরা হজম করতে পারি না কিছু নিরামিষও আছে হজম করতে পারি না যেগুলো হজম করতে পারি সেগুলো খাওয়া যায় আর মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয় না মনুশ্রীতির পঞ্চম অধ্যায়ের ত্রিশ অনুচ্ছেদে আছে যেটা খেতে বলা হয়েছে সেটাই যদি আপনি খেয়ে থাকেন কোনো পাপ হবে না কারণ ঈশ্বরের নিয়মে কেউ খাদ্য খাবে কেউ খাদ্য হবে মনুশ্রীতির পঞ্চম অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে আছে যে বলিদানের উদ্দেশ্যে পশু হত্যা করলে কোনোরকম পাপ হবে না কারণ ঈশ্বর কিছু প্রাণীকে এজন্যই বানিয়েছেন মহাভারতের অনুশাসন পর্বে দেখবেন অষ্টআশী অনুচ্ছেদে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদের বড় ভাই বিশ্বকে জিজ্ঞেস করলো যে পূজার সময় আমরা কি উৎসর্গ করব কি দেবো যাতে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকেন বিশ্ব বললেন মহাভারতে উল্লেখ আছে যদি শাক উৎসর্গ করো পূর্বপুরুষরা এক মাস সন্তুষ্ট থাকবে যদি মাছ দাও দুই মাস থাকবে যদি ভেড়া দাও তিন মাস থাকবে যদি দাও খরগোশ চার মাস থাকবে আর যদি ছাগলের মাংস দাও পাঁচ মাস থাকবে যদি শুকর দাও ছয় মাস থাকবে যদি পাখি দাও সাত মাস যদি হরিণ দাও আট মাস এইভাবে আরও অনেক যদি দাও মহিষ এগারো মাস যদি গরু দাও পুরো এক বছর আর যদি তুমি গন্ডারের মাংস বা ছাগলের লাল মাংস দাও পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন সারা জীবন ধরে তাহলে হিন্দু ধর্ম তার অনুসারীদের আমিষ খাওয়ার অনুমতি দেয় তবে অন্যান্য আরও অনেক ধর্মের প্রভাবে যাদের বিশ্বাসটাও রকম অনেক লোকই শুধু নিরামিষ খায় আর এখানে তাদের যুক্তিটা হল কোন প্রাণীকে হত্যা করা উচিত না তাহলে একটা গাছ মানলে সেটা হবে প্রাণী হত্যা তাহলে সেটা হবে অন্যায় আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা জানি এমন কি গাছেরও জীবন আছে এবার যুক্তিটা একটু বদলালো আর তারা বলল আচ্ছা মেনে নিলাম যে গাছের জীবন আছে কিন্তু ব্যর্থ অনুভব করতে পারে না তাই পশু হত্যা করলে গাছ হত্যার চেয়ে বেশি পাপ হবে আজকের বিজ্ঞানের কল্যাণে আমরা এটাও জানি যে গাছ ব্যথা অনুভব করে তারা কাঁদতে পারে খুশি হতে পারে একবার এক নিরামিষি লোক আমাকে বলেছিল জাকির ভাই মেনে যে গাছের জীবন আছে ব্যথা অনুভব করতে পারে কিন্তু গাছের মাত্র দুটো বা তিনটা ইন্দ্রিয় আছে পশু আছে পাঁচটা ইন্দ্রিয় গাছের দুটো ইন্দ্রীয় কম তাই গাছ হত্যার চেয়ে পশু করা আরো বেশি অপরাধ আমি তখন বললাম যে মানলাম আপনার কথা যে পশুপাখির পাখির চাইতে গাছপালার দুটো ইন্দ্রিয় কম তারপর একটা প্রশ্ন করলাম যে ধরুন আমার এক ভাই সে জন্ম থেকেই বোবার কালা দুটো ইন্দ্রীয় কম সে বড় হওয়ার পর কেউ একজন তাকে খুন করে ফেললো আমি কি জজের কাছে বলবো মি লর্ড এই হত্যাকারীকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের দুটা ইন্দ্রিয় কম ছিল আমি আরো বলবো এই হত্যাকারীকে বেশি শাস্তি দিন একটা দিনুমকে মেরেছে একজন নিষ্পাতকে মেরেছে তাই ইসলামে এটা কোন ব্যাপার না যে আপনার পাঁচটা না তিনটা ইন্দ্রিয় আল্লাহ বলছেন যেগুলো তোমার শরীরের জন্য ভালো যেটা হালাল সেটা খেতে পারো আমার কথা যদি বলেন যদি কেউ শুধু নিরামিষ খেতে চায় আমার কোন আপত্তি নেই কিন্তু যদি কেউ বলে যে আমিষ খাওয়াটা হল অন্যায় তখন আপত্তি আছে তা না হলে কিছু মানুষ শুধু নিরামিষ খেলে আমাদের জন্যই ভালো কারণ ইন্ডিয়ার সব মানুষ যদি এখন আমিষ খাওয়া শুরু করে দেয় মাংসের দাম বেড়ে যাবে আমার প্রশ্ন শ্রী শ্রী রবি শঙ্করের কাছে তিনি তার বক্তৃতায় বলেছেন যে ভায়োলেন্স মানে হিংসাকে কোন ধর্মই অনুমোদন দেয়নি তাই যদি হয়ে থাকে তাহলে কৃষ্ণ কেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে সে যেন তার নিজের ভাইদের বিরুদ্ধে আপনি যদি যুদ্ধের পক্ষে যুক্তি খুঁজতে যান সেটা তাহলে সব ধর্মেই পাবেন জিহাদির আছে এছাড়াও খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যীশু খ্রিস্টই বলেছেন যে আমি শান্তির জন্য আসিনি ঝগড়া বাধাতে এসেছি বাবার সাথে ছেলের এবং মায়ের সাথে মেয়ের এসব কথাকে আমাদের ভুল পথে চালিত করলে হবে না মহাভারতে স্পষ্ট করে বলা আছে কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করো তবে ক্রোধ দিয়ে নয় ন্যায়ের জন্য যুদ্ধ করো স্থাপনের জন্য যুদ্ধ করো आत्मघाती बोमा हामलिकारी दिए निीह मानुष पृथ्वी आतंक छड़ाते आपर्म और न्याय पालन करते गीता तो एकी पथा एक ही कथा बन योद्धा के लड़ते हम ये कौन को गोलमाल बांधने पुलिस चुपचाप बस थक पुलिस सेवश्य आसि कोट है मानुष के रक्षा कर আর সেটাই হলো তাদের কর্তব্য অর্জুন একজন যোদ্ধা হিসেবে তার কর্তব্য থেকে পালিয়ে বেড়াচ্ছিল একজন যোদ্ধা হিসেবে সে তার কর্তব্য পালন করছিল না তাই কৃষ্ণ তাকে বুঝিয়েছিল কর্তব্য পালনের জন্য প্লিজ মনে করবেন না যে এখানে যুদ্ধকে সমর্থন করা হয়েছে কৃষ্ণ এ কথা বলেনি তিনি বলেছেন তোমার মনের মধ্যে কারো প্রতি কোন রকম রাগ বিদ্বেষ বা ঘৃণা পুষে রাখবে না আমি আপনাদের সবাইকে অনুরোধ করব প্লিজ অন্য ধর্মের ব্যাপারে কোন রকম খারাপ ধারণা পোষণ করবেন না তা না হলে যেটা হবে আপনারা আমাকে এই একই ধরনের প্রশ্ন করবেন বলবেন অর্জুন কি ঠিক ছিল বা রাম কি ঠিক ছিল সে কেন এই সবগুলো ব্যাপার আসলে অনেক গভীর গভীর বিষয় যা আপনাকে অনেক পড়তে হবে মাত্র একটা সম্ভব নয় আর এখানে আমরা বিতর্ক করতে আসিনি আমরা এখানে আলাদা হওয়ার জন্য আসিনি এক হওয়ার জন্য এসেছি একে অন্যকে শ্রদ্ধা করব সম্মান করব। সেজন্য আপনাদের বলি আপনার গীতা পড়ুন গীতার মধ্যে আপনারা ভালো অনেক কিছু খুঁজে পাবেন বোঝাতে পেরেছি এর পরের প্রশ্ন ডক্টর থেকে আসসালামাইকুম আমার নাম আরশিয়া রাজা আর আমার প্রশ্ন ডক্টর জাকির নায়কের কাছে তবে আমার প্রশ্নটা করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি শ্রী শ্রী রবি শঙ্করজির ব্রেদিং টেকনিকটা নিয়ে অনুশীলন করেছি আর এই অনুশীলন থেকে আমি যেটা পেয়েছি এটা অনুসরণ করে যতটা আল্লাহর কাছাকাছি যেতে পেরেছি আগে কখনো তা অনুভব করিনি ডাকির নায়কের কাছে আমার প্রশ্ন হল ইসলাম ধর্ম আমি যতটা বুঝি ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হল যে তিনি সর্বব্যাপী এর মানে কি এই নয় যে ঈশ্বর এই বিশ্ব জগতের প্রত্যেকটা অনুতে প্রত্যেকটা পরমাণুতে উপস্থিত থাকেন এ ব্যাপারটা একটু পরিষ্কার করবেন বোন আপনি প্রশ্ন করেছেন আপনি যতটা বুঝতে পারেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী যে প্রত্যেক অনুপরমাণুতে তিনি আছেন আর আমার মতামত কি আমি করোনার একজন ছাত্র আমি করোনায় এমন কোন আয়াত পাইনি যেটা বলছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী আর এমন নেই যেটা বলছে কোন সহি সর্বব্যাপী তবে আমি জানি যে এক একজন এক একভাবে চিন্তা করবে যে ঈশ্বর কোথায় আছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই প্রশ্নটার খাতিরে বলছি এটা নিয়ে তর্ক করবেন না একবার এক মহিলা সে গিয়েছিল নবীজির কাছে নবীজি পরীক্ষা করতে চাইলেন তার বিশ্বাস তার ইমান তা জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় মহিলা আঙুল তুলল তিনি সবার উপরে নবীজি বললেন ঠিক বলেছ আমি জানি এক একজন মানুষ আসলে এক একভাবে চিন্তা করে তবে কোরআন বা হাদিসের কোথাও এমন কথা লেখা নেই যে ঈশ্বর হলেন সর্বব্যাপী আর আল্লাহর এমন কোন নামও শুনিনি যেটার অর্থ হল সর্বব্যাপী আশা করে উত্তরটা পেয়েছেন प्रश्न पुरुष रविशंकर असल वाम सदिक भाई हिंदू मुसलमान पांच सालुरी मैं चेन्नई शहरे डर नायक विशाल मीटिंग आल्ला अशेष रहमते मीटिंग से तहिदे आलोर सन्धान पे আর আমি সত্যিকারের সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পেরেছি আমি স্বেচ্ছায় আর নির্দিধায় ইসলাম গ্রহণ করেছিলাম কোন রকম প্রশ্ন করিনি আমার ভলন্টিয়ারদের বলবো যে একটু খেয়াল রাখতে আমাদের বক্তারা যথেষ্ট জানেন তারা এই বিষয়টা জানেন আপনি সরাসরি প্রশ্নটা করেন কোনো ভূমিকা ছাড়া ধরে নিচ্ছি আমাদের বক্তারা আপনাদের প্রশ্ন শুনলেই পেছনের ভূমিকা বুঝতে পারবেন আর দয়া করে প্রশ্ন করতে এসে মন্তব্য করে বসবেন না প্লিজ আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা অনেক সাহায্য করেছেন ধৈর্য ধরেছেন অনেক ভদ্রতা করেছেন আর প্রশ্ন করার সময়ও যদি এগুলো একটু মেনে চলেন আশা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারব হ্যাঁ ভাই আসলে ড জাকির নায়ক যখন ওনার লেকচার দিচ্ছিলেন তখন বিষ্ণুর কথা বললেন যে বিষ্ণু অর্থ রক্ষাকারী আর আপনি যখন লেকচার দিলেন তখন আপনি বললেন যে বিষ্ণু আসলে হলেন পাঁচটি উপাদান যা দিয়ে পুরো বিশ্ব জগৎ তৈরি আর অনেক কিছু এবার আমি আপনাকে বলি বিষ্ণু সহস্র নামায় কিন্তু কথা একেবারে পরিষ্কারভাবে লেখা আছে এটা দিয়ে আপনি আমাকে বিষ্ণুর কোন ব্যাখ্যা দিতে পারবেন জন্ম সংসার বন্ধনাথ আমি থেমে যাচ্ছি এখন আপনার কাছে আমার প্রশ্নটা হল ভাই দেখেন আপনি যেটা করছেন প্রথম একটা ভূমিকা বলে নিয়ে তারপর প্রশ্নটা করছেন প্লিজ কোন ভূমিকা করবেন না আপনার প্রশ্নটা সরাসরি করে ফেলুন ধরে নিচ্ছি আমাদের বক্তারা প্রশ্ন শুনলে गुरुजी दया विष्णु सहस्र नामा सारमर्मी अपनी पार्बे ना देश निश्चित भावते हिदायत करब खूब बसि दूरे नहीं दिन शुद्ध अपनी ना अपन भक्त हेदायत कर আমি ভলেন্টিয়ারদের বলবো দয়া করে একটু খেয়াল রাখবেন যে লোকজন এখানে প্রশ্ন করতে এসে যেন ইমোশনাল না হয়ে যায় ভদ্রভাবে প্রশ্ন করতে বলুন এই অনুষ্ঠানের খাতিরে দয়া করে লোকজনকে কোন রকম মন্তব্য করতে দেবেন না তারা এখানে তাদের প্রশ্নগুলো করবেন এটা মোটেও উচিত হচ্ছে না আমাদের এখানে দুইজন জ্ঞানী লোক আছেন আর তাদের সম্মান করতে হবে যদি কেউ এ ধরনের প্রশ্ন আবার করেন আমি ভলেন্টিয়ারদের বলবো তাকে পেছনে পাঠিয়ে দেবেন आपना आपना बेल कोरे दीचा बेल कोरे आल्ला एक दिन आशीर्वाद देवें बाबा जी आशीर्वाद कर और से कारण बुझते आवक आज पृथ्वी नाम बदनाम चढ़ा धारणा एक ही सत्यार क्यों सत्य ना बाबाजी आनी बोझार चेष्टा कर एक सम्मान करमग्रंथ कथागुलो अनेक गभर आपनी जतखानी बोलें तरह औरगुल से गु गे प्रवेश करें शुद्ध बैरे मलाटाई देखेंगे गभरे प्रवेश करधर्म ग्रहण करा शुद्ध एट बोझाजी कत खानी अज्ञ इना ज्ञानी बोझाए ज्ञान ब्यापारे कत खानी सीमित हिन्दू धर्म ईश्वर सम्पर् कत खानी अंधकारे आ ष्णु सहस्रन जो बुझते चाहिए विशाल जिन प्रत्येक शब्द नहीं समाज क्षति हैत्समान्य पढ़ाशूा पंडित भेवे बस प्रेम की ज्ञान के आहरण कर আর আপনি যে ধর্ম পালন করছেন সে ধর্মের জন্য আপনি সুনাম বয়ে আনতে পারেন কখনোই উগ্রপন্থী হবেন না এবং এটা মনে করবেন না যে সবাই আপনার ধর্ম আপনার বিশ্বাস আপনার রীতি অনুযায়ী চলবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় যে আপনি আমাকে বদলাতে পারবেন এই জীবনে না কারণ আমি আমার মন শরীর সবই সঁপে দিয়েছি আর আমাদের মধ্যে অনেকেরই শরীর মন সবই বদলাতে হবে প্রত্যেক মানুষকে বুঝতে হবে তাদের সন্তর দিয়ে হৃদয়ের ভালোবাসা দিয়ে আর জ্ঞানের প্রতিটি অভিজ্ঞতা দিয়ে মনে রাখতে হবে শুধুমাত্র উদ্ধৃতি আর কথা বলে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের সমাজের সমস্যাগুলো শুধু বাড়বে আর কিছুই হবে না আসুন আমরা সবাই বন্ধুর মতো পাশাপাশি থাকি ভাই বোনের মতো বসবাস করি একে অন্যকে সম্মান করি শ্রদ্ধা করি কোন রকম সমালোচনা করবেন না ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এরপরের প্রশ্ন ডাক্তার জাকিরের কাছে আমি মোহাম্মদ আখিল আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট আমার প্রশ্ন হল শ্রী শ্রী রবিশঙ্কর লেকচারের সময় বেদের একটা শ্লোক বলেছেন যেটা আসলে ঈশ্বর বলছেন আমি একজন কিন্তু অনেকের মধ্যে আছি এটা আপনি কতখানি মানেন যদি মেনে থাকেন তাহলে কারণটা বলুন ভাই আপনি প্রশ্ন করেছেন আমার মতামত কি যখন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে ঈশ্বর একজন আর সবার মধ্যে আছেন এটা জানতে চেয়েছেন ওনার কথা যা শুনেছি সেটা যদি বুঝতে পারি পবিত্র আছে এছাড়াও সুরা সজদার নয় নম্বর আয়াতে আছে আল্লাহ সুবাহ রু এবং তার জ্ঞান দিয়েছেন মানুষ জাতিকে তাই সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান মানুষ জাতির সবার মধ্যে আছে এখন যদি মেলান। বিরোধ বাদ দিয়ে সাদৃশ্যগুলো দেখেন বেদ আর কোরআনের সাদৃশ্য কোরআন বলছে যে আল্লাহ সৃষ্টিকর্তা তার জ্ঞান দিয়েছেন এর মানে এই নয় সবকিছু ঈশ্বর এর মানে প্রত্যেক মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান আছে মানেন বা না মানেন সেটা আলাদা কথা তবে সর্বশক্তিমান ঈশ্বরের একজন সৃষ্টিকর্তার জ্ঞান সবার মধ্যে আছে আশা করি উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে আমি তানভীর ফাতেমা আমি বিবিএস এর ছাত্রী কলেজ আমার শ্রী শ্রী রবি মহাভারতে কথা বলা আছে যে অভিমন্য মায়ের পেটে থাকার সময় কিভাবে চক্র বুঝে হবে সেটা শুনে পেরেছিল কিন্তু কথা বিজ্ঞানে প্রমাণিত যে পেটের ভিতরে ভ্রূণ কিছুই শুনতে পায় না আপনি ব্যাপারে কি বলবেন আসলে একটা কথা প্রচলিত আছে যে পৃথিবী রহস্যে পরিপূর্ণ আর আমরা আসলে জানি না আমি এখানে অভিমনুর পক্ষ কথা বলবো না তাই যদি এর মধ্যে ভালো কিছু পান সেটা গ্রহণ করুন আর যদি মনে করেন এটা সম্ভব নয় ঠিক আছে হতে পারে আর কয়েক বছর পর আপনি বলবেন এটা সম্ভব কারণ একটা সময় আমাদের বিজ্ঞান মনে করত বেবি টাইপের মতো কোনো কিছু নেওয়া সম্ভব নয় কিন্তু মহাভারতে লেখা আছে যে কুন্তি তার সন্তানের ভ্রণ বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল আর এই যে সব পুরাণ আর ইতিহাস এগুলোর বাইরের অর্থটাই শুধু নিলে চলবে না এগুলোর গভীরে প্রবেশ করতে হবে এগুলোকে আপনার নিতে হবে একটি অন্যভাবে কারণ এটা কোনো ঐতিহাসিক দলিল নয় এগুলো সেভাবে লেখা হয়নি এগুলোকে আপনার দেখতে হবে একটু অন্যভাবে আসলে মহাভারত আর বিভিন্ন পুরাণে অনেক বৈজ্ঞানিক বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা করা দরকার এখন পর্যন্ত আমরা এসব গ্রন্থ নিয়ে তেমন কোন গবেষণা করিনি এখন আমাদের সেটা করা উচিত আমি শুধু এটুকুই বলতে পারি ধন্যবাদ সবার প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডাকিরের কাছে আমার নাম আমিনা আমি পড়াশোনা করি আমি যে প্রশ্নটা করতে চাই তা হল যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে অবতার বলতে কি বোঝানো হয় আর কালকে অবতারকে বোন আমি প্রশ্নটার উত্তর আগে এটা বলতে চাই যে আমি একজন মেডিকেল ডাক্তার তাই আপনাদের জানিয়ে রাখি মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে গর্ভধারণের পঞ্চম মাস থেকে কানে শুনতে পায় করছে সুরা ইনসানের দুই নাম্বার আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি ও দৃষ্টি প্রথমে শ্রবণ শক্তি পরে দৃষ্টি গর্ভধারণের পঞ্চম মাস পরে কান খুলে যায় এবং তখন থেকে ভ্রুন শুনতে পায় তাই অনেক গবেষণা করা হয়েছে এই জন্যই ডাক্তাররা অন্তঃসত্ত্বা মহিলাদের ভায়োলেন্ট সিনেমা দেখতে নিষেধ করে থাকেন এতে ভ্রূণের ক্ষতি হয় তাহলে ভ্রুন শুনতে পারে সরি আগের প্রশ্নটাই আমি একমত ছিলাম না এখন এই প্রশ্নটার ব্যাপারে আসি যে অবতার আসলে কি এবং কলকি অবতার কে অবতার শব্দটার উৎপত্তি সংস্কৃত শব্দ আও আর অন্ত্র অর্থাৎ এর সাধারণ অর্থ হল বেশিরভাগ হিন্দুই মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন তবে কিছু কিছু পণ্ডিত বলেন যে অবতার এই সংস্কৃত শব্দটা ঈশ্বরের মানুষ রূপ বোঝায় না হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে পাঠিয়েছেন যেমন ঋষি সন্ন্যাসী করোনাও এরকম কিছু ব্যাপার আছে যে স্রষ্টা মানুষের মধ্য থেকে একজনকে বেছে নেন সবার সাথে যোগাযোগ করেন তার মাধ্যমে যাকে আমরা বলি প্রেরিত দূত তাহলে ইসলাম প্রেরিত দূতে বিশ্বাস করে আর পবিত্র কুরনেস্তরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ আছে যে এমন কোন সম্প্রদায় নেই যাহার নিকট সতর্কবাণী যায়নি পবিত্র কূরণেশুরা রাধের সাত নম্বর আয়াতে আছে প্রত্যেক যুগেই আমি দূত পাঠাইয়াছি যদি আপনি বেদ পড়েন বেদেও বলা হয়েছে যে সর্বশক্তি মানে ঈশ্বর পাঠিয়েছেন অনেক জ্ঞানী লোক অনেক ঋষি আর তাদের মধ্যে একজন হলেন এই কলকি অবতার এর উল্লেখ আছে ভগবত পুরানার বারো নম্বর খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের ১৮ থেকে বিশ অনুচ্ছেদে যে তার জন্ম হবে বিষ্ণু ইয়াসের ঘরে অর্থাৎ সাম্বালা শহরের প্রধান তার নাম হবে কল্কি এবং প্রভু নেমে আসবেন আরো উল্লেখ আছে যে তার থাকবে আটটি অসাধারণ গুণ তিনি একটি সাদা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটি তরবারি এবং তিনি দুর্বৃত্তদের ধ্বংস করবেন এছাড়াও ভগবত পুরানার প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ের পঁচিশ অনুচ্ছেদে আছে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো যখন রাজারাই হবে ডাকাত বিষ্ণু ইয়াসের ঘরে কলকি জন্ম নেবে আরো উল্লেখ আছে কলকিপুরাণার দ্বিতীয় অধ্যায়ের চার অনুচ্ছেদে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস কলকিপুরাণার দ্বিতীয় অধ্যায়ে পাঁচ অনুচ্ছেদে আছে যে চারজন সহচর তাকে সাহায্য করবে কলকিপুরাণার দ্বিতীয় অধ্যায়ের সাত অনুচ্ছেদে আছে যে যুদ্ধক্ষেত্রে তাকে বিভিন্ন দেবদূত বা ফেরস্তা সাহায্য করবে কলকিপুরাণার দ্বিতীয় অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আছে যে তার জন্ম হবে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কলকিপুরান দ্বিতীয় অধ্যায়ের পনের অনুচ্ছেদে আছে তিনি মাসের বারো তারিখে জন্মাবেন এক কথায় কল্কি অবতার নিয়ে আরো কথা বলা যায় এক কথায় বলা যায় তার বাবার নাম বিষ্ণু ইয়াস যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী মোহাম্মদের বাবার নাম আবদুল্লাহ যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল মোহাম্মদ সাল্লাহিস্লামের মায়ের নাম আমিনা যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল তার জন্ম হবে সাম্বালা শহরের একটি এলাকায় মানে শান্তিপূর্ণ একটি জায়গা আর মক্কাকে বলা হয় আমানের প্রধানাম জন্মেছিলেন মক্কার প্রধান ব্যক্তির ঘরে তিনি জন্মাবেন মাসের দ্বাদশ দিনে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রবিউল আউলের বারো তারিখে জন্মেছিলেন বলা হয়েছে যে তিনি হবেন অন্তিম ঋষি তিনিই হবেন সর্বশেষ ঋষি তিনি আল্লাহর রাসুল সর্বশেষ নবী আরো বলা আছে তিনি আসমানি কিতাব পাবেন সেটা পাবেন গুহার ভেতরে তারপর দক্ষিণে গিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাম প্রথম ওই পেয়েছিলেন জবলে নূরে পাহাড়ে বসে তিনি দক্ষিণে মদিনায় গিয়ে আবার আসেন বলা আছে যে তার আটটি অসাধারণ গুণ থাকবে এই গুণগুলোর নাম হল জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ সম্ভ্রান্ত বংশ সাহস শক্তি পরোপকার ও মহানুভবতা এই আটটা গুণ মোহাম্মদ সাল্লা সাল্লামের ছিল আরও আছে যে তিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন আরো বলা আছে যে তার থাকবে একটি সাদা ঘোড়া আমরা জানি মোহাম্মদ সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি মোহাম্মদ সাল্লাহ যুদ্ধে অংশ নিয়েছিলেন তার সবগুলোই ছিল আত্মরক্ষার জন্য আর তিনি ডান হাতে তরবারি ধরতেন বলা আছে চারজন সহচরটাকে সাহায্য করবে এখানে বলা হচ্ছে খোলাফায় রাশেদ্দিনের কথা হজরত जरतानीदूत सहाय करते हैं फिर अनफाल आठते निर्देश कर सर्वशेष नबी और रसुलद सल्लम के আমার নাম রাসেল আমি বিকমের ছাত্র আমার প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্কর কাছে আমার প্রশ্নটা হল হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের উপর ইসলামে কোরআনার সহি হাদিস দিয়ে যে কোনো বিশ্বাস বা মতবাদকে পরীক্ষা করা যায় আর ইসলামে যেসব ধর্মীয় নেতা আছে সবাই তাদের মানে কিন্তু হিন্দু ধর্মে বিভিন্ন পুরোহিত বা উঁচু বর্ণের লোকেরা যেসব কিছু করে বা মানে তারা যেসব মেনে চলে তা বেদের সাথে মেলে না আপনি বললেন যে বেদ দিয়েই আমরা আমাদের মতবাদগুলো কিন্তু যখনই বেদে ঈশ্বর মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন পুরোহিতরা বলছেন অন্য রকম বেদ বলছে ঈশ্বরের কোন মূর্তি বা ছবি নেই কিন্তু পুরোহিতরা বলছে অন্য কথা তাহলে একজন সাধারণ মানুষ এ ব্যাপারে কি করবে মানে একজন সাধারণ হিন্দু কোনটা মানবে আর কোনটা মানবে না আপনি যদি বলেন पुरोहित प्रश्न वक्त प्रथम आदि वक्तृता प्रथम शुने थे ধর্মগ্রন্থগুলো আছে কিন্তু মানুষ এই গ্রন্থগুলো কাজের সাথে জড়িত হচ্ছে শান্তিকে ছড়িয়ে দেযা হচ্ছে না সামান্য কয়েকজনের কারণে একইভাবে যদি দেখেন কোনো পুরোহিত ভুল বলছে সেটা কিন্তু হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্ম এটা পরিষ্কার বলা আছে বেদ অনুমতি দিয়েছে উপনিষদ অনুমতি দিয়েছে বেদান্ত অনুমতি দিয়েছে যোগের মাধ্যমে আপনি পৃথিবীতে বসে স্বর্গকে অনুভব করতে পারবেন লক্ষ লক্ষ মানুষ যোগ সাধনা করছেন এবং উপকারও পাচ্ছেন আর আমাদের দেশে বিভিন্ন সময় অনেক সাধু সন্ন্যাসী এসেছেন তারা হচ্ছেন মহাপুরুষ নারদ চৈতন্য মহাপ্রভু গুরু নানক দেব গুরু গোবিন্দ সিং জি আরো অনেকেই নূত নৈরুতা অর্থাৎ ঋষিরা অতীতে এসেছেন এবং তারা ভবিষ্যতে আসবেন আর এই বিশ্ব আসলে असीम एर को शेष नहीं विभिन्न समय कृष्ण प्रत्येक युगे पृथ्वी भूलगुल श्रीमद भगवत गीता भलोरे पढ़े देखना बीन सबाई के पढ़ते अनुरोध करब से जोग वैशिष्ट बोटी खुबी विस्यर वैज्ञानिक और गभर ज्ञान विश्वजगत सम्पर्के आज आजकल दिन पुरो पृथ्वी बीटर गुरुत मे बैशिष्ट बता सचेत सब जगह ज्ञान भलो जिस ग्रहण करते ज्ञान भलो जिन उपनिषद गीता वेदांत और आशेपाशे सबाई के भल वसाते सहयोगित करते প্রশ্ন ডক্টর জাকি আমার নাম বিজয় কুমার আমি একজন টিভি টেকনিশিয়ান ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন ইসলামে পুনর্জন্ম বলে কিছু আছে কিনা কিছু মুসলমান বলে যে পুনর্জন্ম আছে আরেকটা প্রশ্ন হল কেয়ামতের দিনটা আসলে কি ওই দিনই যারা মারা যাবে তাদের বিচার কখন হবে আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জনম আছে কিনা আর কেয়ামতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কিনা এখানে যখন কথা হচ্ছে পুনর্জনম নিয়ে আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের মৃত্যুও দিয়েছেন তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন তারপর আবার বাঁচিয়ে তুলবেন তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে সেটা পরকালে তাহলে আপনি যদি মৃত্যুর পরে জীবন নিয়ে বলেন হ্যাঁ ইসলামে পরকাল আছে কিন্তু আপনি যদি হিন্দু দর্শনের মতো কোনো নিয়মের কথা বলেন সংস্কারের কথা যেটা বলছে আপনি জন্মাবেন মারা যাবেন তারপর আবার জন্মাবেন আবার মারা যাবেন যেটাকে বলে জন্ম আর পুনর্জন্মের চক্র বা পুনরায় জন্মগ্রহণ করা তাহলে না আমরা একবারই দুনিয়া এসেছি আর একবারই যথেষ্ট যদি ভালোভাবে দেখেন আমি বেদের একজন ছাত্র হিন্দু ধর্মগ্রন্থগুলিরও এই সংস্কারের দর্শনটা এসেছে ভগবৎ গীতার একটা শ্লোক থেকে চতুর্থ অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে আছে যে মানুষ যেমন পুরনো কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরে একইভাবে আত্মা একটা শরীর ছেড়ে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে এর উল্লেখ আছে ভ্রধারণ্য উপনিষদের চতুর্থ অংশের চতুর্থ অধ্যায়ের তিন অনুচ্ছেদে সুপোকা যেমন ঘাসবে উপরে উঠে যায় তারপর অন্য ঘাসে লাভ দেয় একইভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আর শরীরে প্রবেশ করে তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী বেদে এক উল্লেখ নেই বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা ১০ নম্বর গ্রন্থে উনিশ নম্বর পরিচ্ছেদের চার ও পাঁচ নম্বর অনুচ্ছেদের পুনর্মানে পরবর্তী জনমানে জীবন পুনর্জীবন পরবর্তী জীবন ঠিক আছে করোনাও পরবর্তী জীবনের কথা বলছে তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আমার জানা মতো নেই শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে তাহলে যদি বেদ আর ভগবদ গীতা মিলিয়ে দেখেন সেই সাথে উপনিষদ তাহলে সব ঠিক আছে আমাদের শরীর আছে আমাদের আত্মাও আছে শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসবো এখানে আমি পুরো একমত যে মৃত্যুর পরে জীবন আছে তবে এমন না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা কারণ তারা আসলে বুঝতে পারেন নি যে কেন একজন মানুষ জন্ম থেকেই বোবা কালা কারো হৃৎপিন্ডের মারাত্মক অসুখ কেউ হয় স্বাস্থ্যবান কেউ অসুস্থ হয় কেউ বড়লোকের ঘরে কেউ গরিবের ঘরে তারা যে দর্শনটা আনলেন সেটা হল কর্ম মানুষের কার্যকলাপ বিভিন্ন কাজ যেটা করবেন ধর্মের নিয়মে তাহলে কাজের উপর নির্ভর করে আপনি কি কাজ করলেন এর পরের জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি বড় ঘরে জন্মাবেন আর খারাপ কাজ করলে জন্মাবেন নিচু পর্যায়ে তাহলে আপনি বদলাতে থাকবেন কখনো মানুষ কখনো গাছ আবার মানুষ আর সবচেয়ে উপরে হল মানুষ যেটা সাতবার ঘটতে পারে এর সাথে ইসলাম একমত না বেদ যে পুনর্জনম বা পরবর্তী জীবন সেটা মানলাম আমরা একবার পৃথিবীতে এসেছি সেটা যথেষ্ট ইসলাম কি বলে সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষার জন্য পবিত্র কোরআনে সুরা আল বাকার একশো পঞ্চান্ন আয়াতে আছে অবশ্যই তিনি পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে জীবনের ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে তাহলে আল্লা জীবন বানিয়েছেন পরকালের পরীক্ষার জন্য এই দর্শন নিয়ে বলতে গেলে যে কেন মানুষ পঙ্গু হয় কেন ধনির ঘরে কেউ জন্মায় কেউ গরিবের ঘরে জন্মায় পবিত্র আনফালের আঠাশ নম্বর আয়পে আছে যে আল্লাহ তোমাদি কাউকে দিয়াছেন সম্পদ এবং সন্তানাদি তোমাকে পরীক্ষার জন্য এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা তাই কাউকে আল্লাহ পাঠিয়েছেন বড় লোকের ঘরে কাউকে গরিবের ঘরে এটা আসলে পরীক্ষা এখন ধনী লোকদের আল্লাহ বলেছেন প্রত্যেক ধনী লোক যার অতিরিক্ত সম্পদ আছে তারা পঁচাশি গ্রাম সোনা জাকাত হিসেবে দেবে প্রতি বছর দুই দশমিক পাঁচ গরিব লোকের কোন জাকাত দেয়া লাগবে না আমরা বলি যে গরিব আদমি টাকা পয়সা নেই জাকাতের পরীক্ষায় সেভাবে পাবে একশোতে একশো মার্ক ধনী লোক ঠিকভাবে জাকাত দিতে পারে আবার নাও দিতে পারে যদি সে পুরোপুরি জাকাত দেয় তাহলে একশোতে একশো নম্বর পাবে অল্প জাকাত দিলে অল্প নম্বর পাবে কোন জাকাত না দিলে পাবে শূন্য গরিব লোক জাকাতের পুরো নম্বর পাবে একটা পরীক্ষা একই ভাবে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে কাউকে দেন সুস্বাস্থ্য কারো সন্তান জন্মায় অসুস্থ হয়ে এটা আগের জন্মের পাপের কারণে নয় কারণ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই নিষ্পাপ সে মাসুম এটা বাবা মায়ের পরীক্ষা যদি কারো হৃৎপিণ্ডের অসুখ থাকে সে আগের জন্মে কোনো পাপ করেনি গরিব হয়ে জন্মানো কোনো পাপ না কারণ বেহেস্তে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না স্বাস্থ্য দিয়ে হবে না আল্লাহ আসলে মা বাবার পরীক্ষা নিচ্ছেন তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি সেখানে আমাদের বিচার হয় পবিত্র ইমরানের একশো পঁচাশি জীব মাত্র মৃত্যুর সাথ গ্রহণ করবে কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কে আমাদের দিন পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন আবার নাও পেতে পারেন চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে বেদেও কথা বলা আছে যেমন স্বর্গ আর নরক যদি কাজ ভালো করেন আপনি স্বর্গে যাবেন অর্থাৎ দেশতে যাবেন আর কেয়ামতের দিন প্রত্যেকেই যারা মারা গেছে এ পর্যন্ত সব মানুষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে কেয়ামতের দিন আবার বাঁচিয়ে তোলা হবে আর সেখানে আল্লাহ ন্যায় বিচার করবেন যাদের যা প্রাপ্য তারা ঠিক সেটাই পাবেন ভালো কাজ করলে পুরস্কার পাবেন খারাপ কাজের শাস্তি পাবেন আশা করি উত্তর পেয়েছে। डर जी हाँ बोना प्रश्न असलमुस फातिमा हाउस प्रथम डायक के धन्यवाद লেকচারের জন্য ধন্যবাদ আমার প্রশ্নটা হলো আমরা আজ কথা বললাম শান্তি আর ভালোবাসা নিয়ে যাতে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারি অন্য কথায় আমাদের জীবন হবে সহজ সরল নিরাপদ আমি শ্রী শ্রী রবি কাছে প্রশ্ন করব যে আমাদের প্রথম কর্তব্য কি আমাদের দায়িত্ব কি মানুষের প্রতি এই পৃথিবীর সব মানুষের প্রতি নাকি আমাদের দায়িত্ব এই পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তার প্রতি থ্যাংক ইউ হ্যাঁ একটা ব্যাপারে আমি ভিন্নমত প্রশ্ন করি আগে প্রশ্নটার ব্যাপারে বলছি আমরা ইন্ডিয়া হিন্দু ধর্মের লোকেরা অবশ্যই পুনর্জন্মে বিশ্বাস করি বর্তমান সময় পৃথিবী জুড়ে মনোবিজ্ঞানীরা রিগ্রেশনের মাধ্যমে সুস্থতার জন্য রোগীদের চিকিৎসা করে থাকেন যারা পুনর্জন্ম বিশ্বাস করে না তাদেরও কিছু চমৎকার অভিজ্ঞতা হচ্ছে কারণ মন এবং সচেতনতা আসলে শক্তি আর বুদ্ধি ছাড়া কিছুই হয় না আর থার্মোডায়নমিক্সের সূত্র বলে প্রথম সূত্র এটা বলে সচেতনতা অসীম এমনকি বিজ্ঞানও এটা প্রমাণিত যে সচেতনতা হচ্ছে চলমান এটা চলতেই থাকে এটা দিয়ে শিশুদের ব্যবহারে ব্যাখ্যা দেওয়া যায় তিন চার বছরের শিশু ভায়োলিন করি তাই আমার মতামতটা এখানে প্রকাশ করছি যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম হিন্দু ধর্ম তাওজম সিন্টম এইসব ধর্মই পরজন্মে বিশ্বাস করে আর এরা সবাই আত্মার অমরত্বে বিশ্বাস করে এবার আমি মানুষের কর্তব্যের ব্যাপারে বলছি হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার আগে যেটা দরকার আমাদের ভালোবাসা আর বিশ্বময় শান্তি ছড়াতে হবে এটা আমাদের প্রথম কর্তব্য আর এভাবে কাজ করা মানেই আমরা বিশ্বাস করি যে লোক অন্য মানুষের সেবা করে সে আসলে তার ঈশ্বরকে সেবা করছে তাই অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় উদাহরণস্বরূপ বিখ্যাত ইসলামিক পণ্ডিত শরীফ সাহেব এবং আরো অনেকে আছেন তারা সবাই এই মতবাদের প্রশংসা করেছেন ভালো বলেছেন এটা আমাদের সবার জন্যই বেশ ভালো তাই এই কায়ক ভি কইলাসা শব্দটার মূল কথা মানুষকে সাহায্য করা আর মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হবে মানব জাতিকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর সবাইকে ভালো রাখুন এবার আমাদের অনুষ্ঠানের শেষ মুসলমান নয় আমি তখন আনন্দে হাততালি দিয়ে উঠেছিলাম কিন্তু তাহলে শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবীতেই কেন দেখি সন্ত্রাসমূলক কাজের সাথে ইসলামের নাম জানানো থাকে আর এই ব্যাপারে আপনাদের নেতারা কি করছেন মানে ইসলামের নামে এই বদনাম হওয়া তো ঠিক না বোন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি করছি যখন ইসলামের সাথে সন্ত্রাসকে জুড়ে দেয়া হচ্ছে এটা আসলে ঘটেছে মিডিয়ার কারণে টাইম ম্যাগাজিন অনুযায়ী এই খবরটা ছাপা হয়েছিল ১৯৯৭ সালের ১৬ এপ্রিলে বলা হয়েছে যে ষাট হাজারেরও বেশি বই ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে মাত্র ১৫০ বছরের মধ্যে আঠারোশো থেকে ১৯৫০ সাল পর্যন্ত প্রতিদিন একটারও বেশি বই আর এই নয় সেপ্টেম্বরের পরে এটা আরো অনেক বেড়েছে মানুষ উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকে কিন্তু প্রসঙ্গ বাদ দিয়ে ইসলাম সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যা সত্যি নয় এগুলো একটা হল পবিত্র কোরআনের সুরত আবার পাঁচ নম্বর আয়াত যখনই কোনো কাফেরকে সামনে পাবে তাকে মেরে ফেল যদি আপনি কোরআন পড়েন কাফিরকে পাবে মেরে ফেলো। এটা প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা আছে প্রথম দিকের আয়াতে একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে মক্কার মুশ্রিকদের এই চুক্তিটা আবার মক্কার মুশ্রিকরাই ভেঙেছিল এই সময় আল্লাহ এই পাঁচ নম্বর আয়াত নাজিল করে বললেন তোমরা চার মাসের মধ্যে সব ঠিক করো তারপর যুদ্ধের প্রস্তুতি নাও আর যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেন যখন তোমার শত্রু যখন কাফিলরা তোমাকে যুদ্ধক্ষেত্রে মারার জন্য আসে তখন যুদ্ধ কর তাদের মারো একইভাবে একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মরণপরণ যুদ্ধ করতে বলবেন তাদের মরে যেতে বলবেন না তাই এই উদ্ধৃতি প্রসঙ্গ ছড়া আর ইন্ডিয়াতে ইসলামের একজন সমালোচক অরুণ সুরি তিনি বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অব ফতোয়া আর এখানে সুরা পর তিনি লাভ দিয়েছেন সাত নম্বর আয়াতে এটা কেন জানেন কারণ ছয় নম্বর আয়াতে এটার উত্তর ছয় নম্বর আয়াত বলছে যদি কোন কাশ্রয় প্রার্থনা করে শান্তি চায় তার ক্ষতি করিও না তাকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দাও আর কোরআন যুদ্ধের কথা বলে শেষ অস্ত্র হিসেবে যখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকে না তবে সব সময় বলে যে শান্তি ভালো যদি তারা শান্তি চায় শান্তিতে থাকতে দাও আর আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই তাদের গ্রন্থে যুদ্ধের কথা বলা হয়েছে তবে শেষ উপায় হিসেবে যাতে শান্তি বজায় থাকে সেই একইভাবে শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছিলেন গীতার কথা কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে প্রথম অধ্যায়ের তেতাল্লিশ থেকে আটচল্লিশ অনুচ্ছেদে অর্জুন বলছে সে যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে ফেলে দেবে আরও বলছে আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে আমি নিরস্ত্র অবস্থায় মারা যাব এর এরপরেই আছে ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায়ের দুই ও তিন অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে এমন চিন্তা তোমার মাথায় আসলো এটা তোমাকে স্বর্গ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে কেমন করে তুমি এতটা শক্তিহীন হয়ে গেলে তারপরে কৃষ্ণ বলেছেন ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে তুমি একজন ক্ষত্রিয় তুমি একজন যোদ্ধা যুদ্ধ করা তোমার কর্তব্য সেই ক্ষত্রিয় সৌভাগ্যবান যে যুদ্ধ করার সুযোগ পায় আর যদি মহাভারত পড়েন মহাভারতে করোনার চেয়ে তো অনেক বেশি যুদ্ধের কথা বলা আছে তবে হিন্দুরা আমাকে বলে এটা মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ আমি বলি করোনার কথা বলছে তাহলে সমস্যার কোথায় আমরা সবাই একব তাই আপনি যদি প্রসঙ্গ সহ পড়েন যে সব ধর্মই শেষ উপায় হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার অনুমতি দেয় শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন যোদ্ধার কর্তব্য হল যুদ্ধ করা এখন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী আছে তাই অপরাধীদের থামিয়ে রাখার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী অপরাধীদের উপর শক্তি প্রয়োগ করে সেজন্য পবিত্রপূর্ণ অনুমতি দেয় তবে কিছু লোক প্রসঙ্গ ছাড়া কথা বলে ইসলামের নিন্দা করে এই জন্যই লোকে ইসলামের সাথে সন্ত্রাসকে জড়ায় আরো বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন জিহাবিজম ইন দ্য রাইট পার্সপেকটিভ আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াখিরিদা নামানবাদাতে চাই সবার আগে ধন্যবাদ দেব সর্বশক্তিমান আল্লাহকে তার ইচ্ছাতেই আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারলাম সবাই আমরা একত্রিত হতে পারলাম আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বক্তাদের যারা আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে ধৈর্যের সাথে বসে অনুষ্ঠানটি উপভোগ করলেন दर्शक श्रोत आंतरिक अभिनंदन असलकुम सारा पृथ्वी मानुष शांति